আসলে আমাদের তো এই পর্যন্ত অনেক আলোচনা হয়েছে আর আলোচনা যদি সামনের সুযোগ হয় আল্লাহ তাহলে আরো হবে আসলে আমাদের একটা মানে আলোচনা হয়েছিল আত্মতা সম্বন্ধে আলোচনা হচ্ছিলো আর কি তো এটা প্রশ্ন করেছিল ফয়সল বাই যে কোন পরিপ্রেক্ষিতে আলোচনাটা আসছে তো এটা পরিপ্রেক্ষিতে হচ্ছে যে যুবকের ঘটনা আমরা যে আশা বলো ঘটনা যে যাদেরকে এরকম বাচ্চা পাঠাইছিলো যে জাদু শিখতে তো জাদু শিখতে পারে একটা বড় একটা ঘটনা আছে তো এই যেমন নবির রহমদারের উনি এখন নিয়ে আসবেন এই ঘটনাটা এর মধ্যে দেখা যাবে সেটা বাচ্চাকে শিখাই দেবে যে আমাকে যদি হত্যা করতে চান আমাকে এইভাবে হত্যা করতে পারবেন না হলে পারবেন না তো এই ঘটনাগুলোর থেকে আত্মত্যা ঘটনা আসবে জাদুবিদার ঘটনাগুলো আস্তে আস্তে আসবে তো আজকে শুধু আত্মত্যাঘটনাই শেষে যাবে কারণ আসলে লম্বা আলোচনা অনেক লম্বা আলোচনা প্রায় কত পৃষ্ঠটা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা পুরো তিন পৃষ্ঠা ধরে আলোচনা আসে শুধু একটাই তো জন্য আমরা প্রথমে আগে অনুবাদটা শুনবো তারপরে তারা কথা বলে নিই ভাইরা অনেকে পঁয়তাল্লিশ নামাজ তো মানে পুনর অনেকে তার আগে বেশি নামাতো পাঁচ মিনিটে কথা বলে নিই সবাই তো আসতেও শুরু করে দিলে আবার মাছ সমস্যা এখানে আজকে এই কাহিনি হচ্ছে জমান নামাজ গেছে এক জায়গা তো জমা নামাজ পথে এক জায়গা তো গেলে আমাদেরকে বলা হয়েছে যে ভাই আপনি আলোচনা এই বিষয়ে করবেন আমি বলছি এটা আমি বসবো যে কী বিষয় করতে হবে এটা আপনি বলে দিলে হয় নাকি তা শুরু করছি করলে মার্কেট ডিস্টার্ব শুধু মার্কেট জামালাম মুজুল্লার কথা বলতেছে বারবার ভালো কথা এরপরে দেখি ভারতকে একটা লিস্ট দিচ্ছে লিস্টে বলতেছে যে এরকম একজন লোক মারা গেছে প্রভাবশালী লোক মারা গেছে তা তার একটু দোয়া করতে হবে জেলা ভিতরে দিয়ে গেছে তা আপনি দোয়া করবেন কাগজ দুজনের নাম আছে দুইজন মৃত্যুবাসে কি তা তো ওদের দুইজনের জেলা জেলাফিতরে অনেক কিছু দিয়ে গেছে আমি বলছি ভাই আমি তো দিন শিখছি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বিকৃতি করার জন্য না আমি ডাইক্ট বলছি একদম ওইখানে আমি ইসলাম তো প্রতিষ্ঠা শিখছি ইসলামে তো আমার তো টাকার মুখাপেক্ষী না এমন ধরেন যে আমার টাকা লাগবে টাকা দিয়ে তোমার পথে এমন তো না তো ভাই আমি এটা পারবো আমার সম্ভব না হারাম হারাম কাজ আপনি কেন আমার আপনি এটা বলতে তো দেখেন আপনি একটু বই বলে দেন এটা কথা দেখতো আপনি ডাইরেক্ট বলতেছেন হবে আপনি আমি পড়ান আমার পথে তারপর আমি দোয়া না এই না পক্ষে এর ভালো কথা গিয়েছে দোয়া করার সময় দেখতেছি বলতেছে এই আল্লাহ আমাদের সমস্ত আমল সরলের কায়না সুরাক্ট রুহে মুবারকের উপর তুমি বারবার পৌঁছে দাও দুই বারবার কথা তো আসলে এইটা মাস্টাররা জেনে দরকার সেটা হচ্ছে যে আমরা প্রায় সময় দোয়া করে যে আল্লাহ এই সমস্ত আমল আল্লাহনবীর রজায় পৌঁছে দেন এটা জো কিনা তো এই প্রশ্ন তখন করা হয়েছিল ইরাকি আল্লাহ ইরাকিকে তো উনি বলছিলেন যে আমি এটা ইমন্য আজকালে জিজ্ঞেস তো উনি বলছেন যে এই বিষয়টা আমি দরিয়া দিলা পাইনি বরং এটাকে বেদাতি মনে করতেন তার কারণ সাল্লাহাম রকম উনি লিখছেন ওই মোনাজিদ উনি লিখছেন যে আমি রসুলা কামসাল্লাহসাল্লাম আমল শিখাইছেন নামাজ হজ সোজা তো উনি শিখাইছেন তো পরবর্তীতে যারা আমল করবে সমস্ত আমলের সব একটা উনি পেয়ে যাবে সবসময় আমি সোরা ফাতে পারলাম উনি তো শিখাইছে এটা আমি পড়ার মাত্রই কী পাইজ এটা সব পেয়ে যাবে আমার পাঠায় আর না পাই সবজি জ্বালিয়ে বলতে উনার তালাতা ব্যবস্থা করে রেখে দিয়েছেন জন্য এটা বলি বা বলি কারণ শিক্ষক তো কী তেমনি লিখছি যে ওনার যত আমল আমরা করতেছি উম্মাদ এই সুরা ফাঁটা পড়লাম মেশা নামাজ পড়লাম বা যেই নামাজ পড়লাম কোনো আমল কমতি ছাড়াই ওনার রজমকে পৌঁছে যাচ্ছে তুমি উনি এরপরে যে পোষণোর কোনো মানে হয় না কারণ আমল তো পৌঁছেই গেছে অটোমেটিকলি সব পৌষে গেছে তো এখন এটা পোষণোর করে মানে হয় না আর এই পোষণটা বেদাত লিখছে তো খুব আফসুস হচ্ছিলো যে সব জামাত ইসলাম সব জামাত লোকজন কি সব তারপরে আফসোস হচ্ছিলো খুব যে আসলে তো ইমাম সাহেব পরে আমাকে যে পাঠাইছে এক যে আমি যে মতো ইমামতি করতাম সেই মুহূর্তের ইমাম সাহেব আর যেখানে আমি আগে খতিব ছিলাম তো সেই খতিব সাহেবের কথা শুনে গেছিলাম তো খতিব সাহেব বলতেছে এগুলো কোথায় পাইছেন এগুলো আপনি আমার পাঠালেন বা কীভাবে এগুলোটা বললে উনি বলছে এইগুলো একটু সমাজের রোগ ব্যাধি এগুলো তো মেনে নিতে হবে আমি বলছি ভাই এই একটা বড় সমস্যা এই কথা যদি আবুবকা থাকে কোয়ে দেখতেন তো কিরাম করতো আপনারা আপনার ইমামতী ছোটো যেত আপনার কথা যে এই ফাঁসেকে রাখছে কেনা অন্যায় অন্যায় বলতে সেখান আজকে এই সমস্ত করে কতকাল টাকার জন্য মানুষের কাছে আমাদেরকে কোনো সম্মান নাই আমাদের দিনে কোনো আত্মমজাদা বোধ নাই তো আত্মমর্যাদা খুব দামি জিনিস আসলে এটা বড় দুঃখের বিষয় আজকে যে হক কথা বলা জন্য যে ইমানের জন্য আত্মমর্যাদা বোধ দরকার এটা আজকে আমাদের কাছে নাই তো আমাদের আত্মমর্যাদা বোধকে সে নিজের পর আঘাত আসলে কিছু কথা বেরোয় আমাদেরকে বাজে কথা আমি সঙ্গে একটা প্রতিঘাত করবো কারণ সাহবাদে এরকম ছিল যে ব্যক্তি কিছু বলতেন না কিন্তু যদি দিনের পর কোনো কথা আসতেন তো তাদের আত্মমজাদা বোধে লেগে যেত এটা তো ঠিক আছে আমরা ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করতেছি বলেছেন কর তিনি বলেন কানা মালিকা কব লাখুন বলছে দেখো তোমাদের পূর্ববর্তী একজন বাচ্চা ছিলেন যার একজন মানে জাদুকর ব্যক্তি ছিল মানে জাদুকর যিনি তার ততক্ষণে ছিল জাদুকার ছিল আর কি ফলাম্মা কাবিরা যখন জাদুকার বৃদ্ধ হয়ে গেল কলাল মালিকু মালিক কল আলিল মালিক অর্থাৎ সে তখন ওই বাচ্চাকে বলতেছে যে ইন কাবিরি টুক আমি তো অনেক বয়স হয়ে গেছি আমার অনেক বৃদ্ধ হয়ে গেছি ফাবা আত ইলাইয়া গোলামান আমার কাছে একটা যুবককে পাঠান ও আল লিমহু শেহরা যাকে আমি জাদুবিদ্যা শেখাই দেব। ফাবা আত ইলাইহি গোলামান ই আল লিমহু তো তিনি তার একজন যুবককে পাঠালেন যাকে তিনি জাদু শিখাইত ওইগুলো ওয়াকানাফি তরে কি ইরা সালাকার রাহেব আর যেই পথে সে চলতো একজন ওই পথে একজন রাহেব ছিল যারা খ্রিস্টান বলা যায় যে আমাদের যুগে পীর মুরদ বলে ওই পীর বলা আর কি ওই যুগে এরকমই বলা যায় মানে তো খুব যে তাও নাম দিনদাস্রো বলতে কি যে সঠিক পথে পরিপূর্ণ না মানে একদম পুরো ইসাই ধর্ম তো এমনি বিকৃত হয়ে গেছিলো এই সময় অনেকে এই সমস্ত ঘটনা শুনলে মনে করে কি ইসাই ধর্ম তো চলছিল এখন বিকৃত হয়েছে না ইসাই ইসলার ইসলাম চলে যাওয়ার ধর্ম বিকৃত ঘটে গেছে তো এরা কী করতো এরা আঁকিদাগত কিছু এত সমস্যা ছিল না মানে এদের ছিল কিন্তু এত সমস্যা ছিল না এই জন্য তারপর ওনাদেরকে রাহেব বলে একটু মূল্য দেওয়া হয় যে ঠিক ছিল মোটামুটি এত ঝামেলা ছিল না জন্য বলছে ছিল ফ কাদা ইলাইহি ওয়াসামিয়া কালামাহু ফা আজ বাহু তো যুবকটা রাহেবকে দেখে তার কাছে বসত এবং তার কথা শুনত এবং খুব বিস্মিত হইতো এত সুন্দর কথা এত ভালো কথা তা বলতেছে সে ওয়াকানা ইদা আতা সাহির মার রাবির রাহেব বলছে যখন সে ওই জাদুঘরের কাছে আসতো তো সে কী করতো সে ওই রাহেবের কাছে ঘুরে যেত রাহেব এখানে আসে তার একসঙ্গে দেখা করে যেত বসে ও কদা ইলাইহি এবং তার কাছে বসতো ফা ইদা আতা শাহের দরাবাহু আর যখন দেরি করে আসতো তখন জাদুকার কত করে যে এই দেরি করে আসছো কেন এত দেরি করছে কেন মারত ফা শাকা রাহেব তো এইটা সে কী করছে রাহেবের কাছে অভিযোগ করছে যে আর দেখেন আমাকে না এরকম মারে আপনার কাছে আসতেও ভালোবাসি যখন আসতে চায় আমাকে দেরি হলে মারে এরকম তো বলতে যে ফ্কা আলা রাহেব বলতেছে ইদা খসি তা তুমি যদি ইসেকে ভয় পাকে ভয় পাকে বলবা হাবা সাহানি আহারি যা আমার পরিবার আমার দেরি করা দেশে মানে আমি ইচ্ছা করতে পারবেন না আমার পরিবার দেরি করাছে আমাদের তাই বলবা বলছো এইদা খসিতা আহলাক আজ পরিবারের ভয় থাকে যে পরিবার কবে যে আবার দেরি করেছো কেন ফাঁকুল খাবাস তারা বলবা যে আমার জাদুক আটকে রাখছে জাদু আটকে রাখছো তুমি ফা হুয়া আলা তারা এইভাবেই চলতেছিল। এইদ আতা আলা দা মাতেন আদি মাতেন চলতে চলতে সে একটা বড় একটা জন্তু তাদের সামনে এসে মানে জন্তুর সামনে এসে ও হাবাসের নাচ যে জন্তুটা রাস্তাকে ব্লক করে রাখছিলো মানুষকে আটকে রাখছিলো যে যাইছিল না একটা বড় জন্তু ফা কাক সে বলল আল ইয়াউমা আ আলামু সাহেব আ আলামু আহের আফতাল আমির রাহেব আফতাল কাজকে একটা সুযোগ পাইছে আজকে আমি জেনে নেবো যে যাদুকার কি ভালো নাকি আমার সেই রাহেব যিনি তিনি ভালো এটা আজকে আমি জেনে নেবো আজকে আমি প্রমাণ প্রমাণ নেবো এগুলো কিন্তু প্রত্যেকটা পরে কথা হবে এক একটা যে মারছে তারপরে মিথ্যা তো শেখাইছে তারপরে যে করলো যে কে উত্তম সন্ধি আনের মধ্যে জানতে চাইছে এইগুলো সব এক একটা পয়েন্ট কিন্তু এই আলোচনা করলেই সব পয়েন্ট আসবে এক একটা পরে সব পয়েন্ট এক একটা হাজরান তো সেই করলে একটা নিল ফাকল অথ সে বললো আল্লাহ ইনকানা আমরুর রাহেব আহাবু ইলাই কামিন আমরির সাহেব ফাকতুল হাদ দাব বা হাত্তা ইয়াম দিয়া নাস তো সে বল আল্লাহ এ রাহেব যদি তোমার কাছে ওই জাদু করে থেকে প্রিয় হয়ে থাকে তাহলে এই এই ইসেকে এই জন্তুকে তুমি হত্যা করে দাও যাতে করে মানুষজন চলাচল করতে পারে তো আল্লাহ তালে দোয়া করছে তার ইমান ছিল তার এক ছিল যে আমি তো আল্লাহ তালার জন্যই কাজ করছি আল্লাহ দিনকে মহব্বত করছি তো আল্লাহ তালার কাছে সাহায্য ছিল আল্লাহ তাহা অবশ্যই আমাকে পদ দেখাবে তার এক ছিল যে আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবে পদ দেখাবে তো সে চাইছে ফা রমা হা ফা কতাল্লাহ ওয়া মাদার নাস তো সে গেলো সে একটা পাথর নিক্ষেপ করছে নিক্ষেপ করলে ওই জন্তুটা মারা গেছে এবং মানুষজন চলাচল করা করে করেছে সেখান থেকে তো ফা আতার রাহেব তো রাহেব তার কাছে আসলো ফাতার রাহেব সে রাহেবের কাছে আসলো ফা আখ বারাহু রাহেবকে সে বললো দেখো পথে না এইগুলো ঘটে গেছে ফা কল্লাহ রাহেব রাহেব তাকে বলতেছে যে আই বোনাইয়া আংতাল ইয় আফতাল মিননি। যে হে যুবক তুমি তার আমার থেকে অনেক উপরে উঠে গেছে তুমি তো আজকে আমার থেকে অনেক উপরে চলে গেছো তো আল্লাহ তোমাকে তো অনেক অনেক উপরে উঠাই দেশে কয়েছে হা ক খ বালক আমিন আমরিকামার আরা তোমার যে বিষয়টা আমি দেখতে দেখছি সেইভাবে মনে হয় তুমি অনেক অনেক উর্ধে চলে গেছো তোমার বিষয় নিয়ে কয়েছে ফাইন নাকা স্যার তু কিন্তু তুমি অচিরেই পরীক্ষার সম্মুখীন হওয়া কারণ তুমি যদি উপরে উঠে গেছো তা আল্লাহ যে কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে আমি আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করি তো আল্লাহর নিজাম হচ্ছে এটা যে তাকে প্রমাণ দিয়ে দেওয়া যে তুমি তোমাকে কতটুকু বিশ্বাস করো এটা তার অন্তকে দেখাই দেওয়া আজকে আমরা অনেক সময় বলি যে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে ভালোবাসি তো আমাদের সামনে যখন একটু হালাত আসে তো আমরা আফসুসে পাগল হয়ে যায় যে এই হালাত কেন আসলো কেন এই হালাত আসছে তো আস্তে আস্তে দুনিয়া তো পরীক্ষার জায়গা দুনিয়া তো কোনো এক ফুটার শান্তির জায়গা না যে দুনিয়াতে কেউ শান্তি করবে তো আজকে দুনিয়াতে শান্তি জায়গা মনে করি এমন হয়ে গেছে একটা পরীক্ষা আসলে এমনি বিপদে পড়ে যায় আস দেখেন ইমান আনার সঙ্গে সঙ্গেই বলে দিল যে তোমার কিন্তু এবার পরীক্ষা আসবে তো বলছে ফাই ইন তুলিপ্তা ফালাতদুল্লাহ আলাইয়া তবে শুনে তুমি যদি পরীক্ষায় নিপত্তিত হও তবে আমার নামটা না আমার আমার পর দেখা দেয় না যে এই এই লোক আমার সব শেখাইছে এইগুলো করবানা ওয়ান গোলাম মিউল আকমা আর যা ওই গোলাম তো এমন হয়ে গেছে যে ওয়াকান গোলাম মুবরুল আকমা ওয়াল আবরাস সে কী করছে জন অন্ধ এবং যাদের কুষ্ঠলোগ এদেরকে সুস্থ করতো এখানে একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বুঝে নেওয়া সালাত ইসারায় সলাত সাল্লাম উনি তো কোনো ব্যক্তির গায়ে হাত দিতেন সুস্থ যেত চোখে অন্ধ হাত দিতেন এই কিন্তু তা করতো না এর কাছে আসতো এ দু করত যে আল্লাহ একে সুস্থ করে দাও এই কিন্তু হাত এরকম না যে হাত সুস্থ এসে এটা নাকি না উনি সুস্থ হতে কী হবে দোয়া আল্লাহ এ তো আল্লাহ তুমিই সাহায্য করো তো দোয়া করতো আল্লাহ সুস্থ করে ঠিক আছে এটা মনে রাখা যে ওই মধ্যে ঘটনা আছে ওই দাও এর এমনি টাইমের ঘটনা কিন্তু এর মধ্যে একটা আসবে এমনি তাই মজা ঘটনা আছে না ইল আদোয়া এইভাবে সে সমস্ত মানুষে সব রোগ মুক্তি করে যে কোনো রোগ এমনি আল্লাহ তুমি সুস্থ দান করতো সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দোয়া করে আসলে আজীব এই যারা একবার পেয়ে যায় এই জিন্দিক আল্লাহ তালার মজা আর যারা একবার মজা পেয়ে যায় তাদের কাছে দুনিয়া কিচ্ছু হয় না এখানে তো নি না আজ হাফিজুর রহমাতুর আাই উনি প্রায় সময় দেখাইতো যে নামাজে দাঁড়াইছেন তো দাঁড়াই আসেন পড়তে চেন তো পড়তে হাফেছেন সব সময় ক্রমত্যাগ করতে না সময় জিগির করতে কোথায় থামতো না কি মানে উনি বলতেন যে বাথরুমে গেলেও কষ্ট হয় যে মুখ রাখবো এটা খুব কষ্ট হয় বাথরুম তো আল্লাহ আল্লাহ বলা যাচ্ছে না করার সময় তো উনি ওনাকে একদম ওনার একজন ব্যক্তি লিখছে ওনার জীবনের বই আছে বেহেস্তের পথ পাথ ওনাটা বই আছে তো ওর মধ্যে লিখছে যে হাফিজুর রহমুল্লাই উনি একদিন সবাই খানা খাচ্ছে খানা বসেও গেছে কিন্তু উনি নামাজে দাঁড়াইছেন তো নামাজ দাঁড়াই গেছেন তারপরে এক ঘন্টা দুই ঘন্টা পা তিন ঘন্টা পাওয়া গেছে তাও নরেন না ওই নামাজ করতেছেন তো আসলে আমরা তো মানে এইগুলি বা তখন মজা পাইনি যার কারণে আমার কাছে এগুলো মনে হয় করি তিন ঘণ্টা অথচ যারা আসলে প্রকৃত পক্ষে আলাদা ইবাতে মজা পাইছে তাদের কাছে তিন ঘন্টা তিন মিনিটও কিছু না একদম পানিরচ সহজ আমি আমাদের মোহাম্মদনগর পলাকালে এক ভাইকে দেখছি তো উনি খুব আমল আখলাকে ও লোক ছিলেন খুব ইবাদ গোজাচ্ছিলেন তো উনারা ওরকম সারাদিন উনি কোরআন তোলাতে এবং সারাদিন নামাজে খুব মজা পাইতেন নামাজ দাঁড়ায় গেলে আর শেষ করতে চাইতো না শুধু মজা আর মজা তা আসলে এই হালা তৈরি না হলে এইবার তো আসলে মজা এটা বুঝে আসে না এটা নামাজ পড়তেছে নামাজের অর্থই বুঝতেছে না বা নামাজের মধ্যে মজাই নেই তো এই নামাজ আমাকে নামাজও তেমন হয়ে যায় শুরুর পরার আগে শেষ একটু লম্বা এগুলি মিজাজ খাবে যায় অথচ নামাজ এমন জিন্দগি ছিল সাহাদের কাছে যে একবার দাঁড়ায় গেলে আর সারতে মনে চাইতো না তো এই হালাত তৈরি না হলে তো কী হলো জিন্দগিতে এটাই তো জন্য মেহনত মেহনত তো এটাই জন্য যে এগুলো ফিরে পাওয়া এগুলো আমাদের পূর্বতে সম্পদ ছিল কিন্তু অতচ আজকে আমাদের কাছে নাই কোনো কোরআন তৈরি করে মজা পায় না নামাজ পড়ে মজা পায় না দোয়া করে দুই মিঠাকে দোয়া যায় কি চাবো তাও বুঝে আসে শুধু হালাত হাত কিন্তু আসলে যে এটা খুব দুঃখের বিষয় যে ওনারা দোয়া করছেন সঙ্গে সঙ্গে কবু সঙ্গে খুব আমার তা বলতেছে না কিন্তু মজা কিন্তু দোয়া করাও মজার কাজ দোয়া করতে যে মজা লাগে এটা আসলে ওনারা পাইতেন তো এরপরে লিখতেছে যে উনি সমস্ত দোয়া করতেন সব আল্লাহ মুক্তি করে দিতেন ফার্স্ট সামিয়া জালি মালিক তো এই সংবাদটা এক উজি শুনতে পাইল উজি শুনছে তো ওই লোক তো এরকম মানে দোয়া করলে দোয়া খবর তা কয়েছে কানা কদা আমিয়া তো সে কী করছে সে অন্ধ তো অন্ধ ব্যক্তি তা ফা আতা হা বেহাদি ইয়া বেহাদা রতিন তো সে অনেক উপটকন নিয়ে আসলো যে ভাই দেখো তোমার জন্য এই উপটোকন নিয়ে আসে তুমি আমার চোখকে একটু ভালো করে দাও ফা কলা মা হা হুনালা কাজ ইন কোয়া ইন আংতা সাফাই তানি তা বলতেছি দেখো মা হা হুনা লেখা এখানে যা আছে দেখতেছো যত তোমার জন্য বলছে আজ আমি জমা করছি তোমার জন্য এটা এই আংটা সাফাই তাই তুমি আমাকে সুস্থ করে দেওয়া এই সব তোমার যা আছে সব তোমায় দিয়ে দেবো টাকা আমরা দেখি যদি এখন যে এক কোটি টাকা ফ্লাইট আগে সামনে রাখে দেখি মাথা থাকবে যে এক কোটি টাকা না পারলেও কোথায় ফুল দেওয়া যায় এখানে টেস্ট করে দিই একবার একবার টেস্ট করে দিই যে হয়ে তো দিতে পারে কত যায় একবার দিই আপনার ফুল এরকম অনেকে দেখছি আমাকে পিড়ায় ওই লোক আসে বিভিন্ন সময় আমি একবারে পৌঁছে দিতাম অনেক আগে আমার সাপ্ত ছিল আর থেকে ওই মহিলা আসতো একটু পানি পড়া নিয়েছি একটু ফুটো দিয়ে দেন তা আমি আমি সব কারণ মহিলা একবার দিলে যদি কাজ হয়ে যাক বিপদ আছে বারবার আসবে আছে খুব ফায়দা আছে তা আমি ওই জন্য এই সব মহিলাকে ক্ষেত্রে অন্ধ পুরুষ কিন্তু যায় এখানে একবার কাজ হয়ে গেলেই কাজ সারা জায়গা কাজ হয়েছে সব পরে একবার দিয়ে কাজ করলো আমাকে না তো যাক তো এই জন্য আসলে তোমার অনেক হাদিয়া আসে সব লাইনটা হাদিয়া লাইন মানে এই তাবিজ তোমার এই ফুজ আর ফুক বিশাল হাদিয়া লাইন মানে মানুষের দুর্বল উইকনেস থাকে এই দিকে বিশাল হাদিয়া অনেক হাদি আসিল ইনিলাশিয়া হাদান উনি বললেন দেখো আমি তো কাউকে সুস্থ করতে পায় না বলছে ইন আায়শিয়াল তা আল্লাহ উনি বলছে দেখো আল্লাহ তো সুস্থ কর্নেওয়ালা আল্লাহই তো সুস্থ করেওয়ালা আমি তো সুস্থ করতে পায় না আল্লাহ সুস্থ করবে তো তা বলতেছে তুমি যে আল্লাহর পরে ইম আনে নাও তো আমি আল্লাহ দোয়া করবো আল্লাহ দাদা তোমাকে সুস্থ করে আগে আগে তোমার ইমান দরকার যে তোমার ইমান ঠিক আছে কিনা তোমার দোয়া তোমার কার্যকরী হবে তোমার তো ইমানে ঠিক নেয় তাহলে আমি দোয়া করি আপনাকে তোমার আগে ইমান ঠিক করো তাহলে আমি দোয়া করব তারপর আল্লাহ তোমাকে কাজ করবে তা ফা আনা বিল্লা হিতা আয়লা ফা শফা তো সে আল্লাহর ইমান আনলো তো আল্লাহ তাকে সুস্থ করে দেবেন দোয়া করছে সুস্থ এসে আনছে এখন তো মালিকা এবার সেই মালিকের কাছে আসে বাচ্চার কাছে এসে পৌঁছেছে যে চোখ টোক নিয়ে হেভি ফ্রেশ মাইন্ড এখন সুস্থ হয়ে গেছে চোখ যদি না কোন ব্যক্তি আজকে চোখ যেন দামি বস্তু যে আমরা এত কিছু এত শক্তি এত চেয়ারা ছোট বমক একটা চোখ যদি নষ্ট হয়ে যায় তো দেখা যাবে পৃথিবীতে কেউ আর বন্ধু বান্ধব বমক যতই পেমাস পত থাক না কেন কোন কাজ হবে না সব শেষ তো দুটো চোখ এত বড় আমানত আল্লা তা দিছিলেন যে চোখ দুইটা আল্লাহ তালার জন্যই তো ছিল কিনা চোখ অলওয়েস ব্যবহার হয় ভাইসা নারীর দিকে গুনার দিকে অত সূর্য যদি চোখ হারায় যায় তখন সে কাঁদলেও তার ফিরবে না কেউ না আর এই যে নিয়ামত এই নিয়ামতের কোনো শেষ নেই এই জন্য প্রিয় ভাই এই চোখটা খুব দামি জিনিস খুব বড়ো সম্পাদ চোখ তো আজকে তো আমরা চোখে মূল্য দিচ্ছি না কিন্তু চোখ যদি একবার নষ্ট হয় তখন বসবো যে আসলে কত বড় সম্পদ হারাই ফেলছে মানুষ থাকতে বলছে না হারাই গেলে বলছে এই জন্য রাত দিন চব্বিশ ঘন্টা বিভিন্ন খারাপ ছবি খারাপ ছবি দেখতেছি তো চোখগুলো নষ্ট করতেছে তো এই চোখও তো আমাকে হিসাব দেবে আমাকে তো এই পথে ব্যবহার করছে আজো অন্ধ হয়ে যেত আরও মারাত্মক এই দেখেন এরপরে উনি বলতেছে যে এরপরে উনি কী করলো উনি কাছে আসে। এরপর বাচ্চার কাছে যখন তো বাচ্চা বলতেছে কি যে ফা ইলাইহি তার কাছে কামা কান ইয়াদ যেরকম এসে আগে বসত ওরকমই বসা বাবা বলতেছে যে ফক্লাহুল মালিক এবার ওই বাচ্চা বলতেছে আচ্ছা তোমার চোখ কেই ফেরত দিছে তুমি তো অন্ত ছেলে তা তোমার চোখটা কে ফেরত দিল তা উনি বলতেছে হ্যাঁ কলা তিনি বললেন রব্বি আমার আমার রব আমাকে ফেরত দিচ্ছেন আমার চোখ আমার রবি ফেরত দিয়েছেন এই কথা বলছে নাকি ডাক্তার ফেরত দেশে বলছে তো আমার আল্লাহ আমাকে চোখ ফেরত দেশে কলা কলা লাকা রব্বি গৈরি কছে আমি সু তোমার আর ওখান রব আছে মানে তুমি তো রব কইলে কিন্তু আমি সাহাকে তোমাকে রব আছে নাকি যে আছে রবের কথা বললে আমি ছা তোমার রবটাকে কল রব্য অরব্য কাবলাহ তো সে বলছে দেখো আমার এবং তোমার প্রভু একমাত্র আল্লাহ তালা তুমি আমার প্রভু না তোমার এবং আমার প্রভু আল্লাহ তালা ফা খাজা ফা খাজা ফারা মিয়া দেবু তারা ধৈর্যে শাস্তি দেওয়া শুরু করলো যে কি ব্যাপার আমার রব না মানে আর রব মানতেছ হাতটা দাল্লা আল আল গোলাম এমনকি সে কয়ে দিল যে এই কথা তো আমার আমি কইনি আমার ওই গোলাম কয়ে দিছে আমার রব আল্লাহ এই গোলামই আমাকে শিখাইছে বলতেছে গোলাম এবার ওই গোলামকে আনা হলো যে শিখাইছে সব বলতেছে ফল মালিক এবার বাচ্চাদাকে বললো কদ বালা কামিনিকা মা তুবা আবরাস ওয়া তাফা আল ও তাফা আল হ্যাঁ এবার উনি বলতেছেন যে হে ভাই হে ভাইয়ের কট বালাগা মিনসেহ রেখা তুমি তোমার জাদুবিদ্যা এত পারদর্শী হয়ে গেছো যে মা তু বিয়া আত্মা বল তুমি অন্ধ বদির অন্ধকে এবং কুষ্ঠ রোগ সবাইকে সুস্থ তা ফালা তা ফালা তুমি এই করতে তুমি সব সুস্থ করে দিয়েছো এত দূর পচে গেছো ফাঁকা আল্লাহ ইন নিল্লা আহাদান উনি বলছে না আমি তো কাউকে সুস্থ করি না ইন নাম ইয়াশফিয়াল্লা আল্লাহ তো সুস্থ করেওয়ালা এই কথা তখন বলছে ফাঁকা দা ফালা মিজারি আবু তো তারাও দই মারা সুক হলো যে তোমার এত সাহস তো ঠিক আছে না মারি মারতে শুরু করেছে হাতটা ডাল্লা আল্লাহ রাহেব এমনকে একজন ঈশ্বরের কাছে দেখাই দেওয়া হল যে এই আমাকে এই পারদি আমাকে শিখাইছে সমস্ত ফাজজি ফা পারে করলো যে আমার কাছে কবা টবা না পারদি দিন দেখা দিয়েছে এবার বলছে ফার্জি আবির রাহেব এবার রাহেবকে নিয়ে আসা হয়েছে ফা কিলা লাহু তাকে বলা হলো ইন্ডিনিক তোমার দিনতে ফিরে আসো তুমি তো নাটকরা তুমি তো সব শিখাইছো তুমি তোমার দিন আগে ফিরে আসো তা উনি বলছে ফা আবা সে অসে করলো যে না এটা আমার পক্ষে সম্ভব না ফাদা আল মিনসা ফা মিনসারস ফাহু তো তার সামনে কে আনলো তাকে বললো যে এটা করাত নিয়ে আসো তো ও যখন দিন থেকে সরবেই না এটা করাত নিয়ে আসো তা করাত নিয়ে আসি তার মাথায় শীতে মাঝখান বরবার রাখা হইলো রেখে ফা সাক হাত তা ওয়াক্কা শিখ তার মাথায় চালানো হলো তা দুই ভাগ হয়ে তার টুকটুক দুই টুকরো করে দেওয়া হলো তাকে তো আসলে দিনের জন্য এই তো চিন্তাই করতে পারে না এক হাত করে দিলি তো কোথায় যে আমাকে জন্য মুখে কুফরি কথা করা যায় আছে যদি কয় যে কেউ কয় যে তোমার তুমি কি আল্লাহরে বিশ্বাস করো যদি বলে কবে যদি করি করি না সবই তো আসে কিন্তু আমি আপনার কুন্ডে বলবো আসলে তো এটা তো বলা যাবে না একটু আপনার সাথে খোলা কথা বলে নিতে হবে থেকে তা আমাদের বিশ্বাস হলো এরকম যে সব কিছুতে পেস অথচ ওনারা জানতেন যে হায়াত আজকে গেলো কি কালকে গেলে চলে তো যাবি আজকে গিলো যাবে কালকে গেলেও যাবে কিন্তু আল্লাহ তোলার কাছে পেশ করা আপনার কী নিয়ে যাচ্ছি বলতে তো পারবো যে আল্লাহ দুনিয়াতে এই শরীর তো অনেক কিছু করছিলাম কিন্তু আমার মাথা আমার শরীরের রক্ত তোমার জন্য বিসর্জন দিছে আমি আমার জন্য দিইনি আমার খাওয়া ঘুমের জন্য আমি অ্যাক্সডেন্ড করিনি আমি তোমার জন্য আমার জীবনকে শেষ করে দিচ্ছি তো আল্লাহ আমি এর থেকে বড় গোলামি আমি আর পাইনি তোমার জন্য কিছু করতে চেষ্টা করছি তোমার জন্য গোলামি তো তাদের গোলামি এরকম ছিল যে আল্লাহর গোলামি কীভাবে করা যেতে পারে কোন কাজ করলে আল্লাহ বেশি খুশি হবে সেই কাজ তো তাদের জিন্দগির ছিল যে আমার মাথা ঘেটে যার কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ রাজি আছে কিনা হজর শাইকুলহিন মাহমুদ হোসেন দেওবন্দু রহমতুল্লাহ রহনার লিখছেন যে ওনাকে যে গোসল করা ছিল তো ওনার দেখছে ওনার পিঠের হাড়ের গোস্ত টু এখানে সে মাংস তেমন নাই খুব কম মাংস তা ওনাকে খাদনীয় ভয় পেয়েছে যে গোস্ত টুকরো ওখানে নাই প্রায় একদম হাড্ডি হাড্ডি সব তো বলছে যে হজরত তখন বুঝতে পারত ইন্টেকাল করেছে কাউকে জিজ্ঞেস করবে তো হোসেন মাদম এখন ওনার সঙ্গে মালটা জ্বেছিলেন তো ওনাকে জিজ্ঞেস করছেন যে কী ব্যাপার কী হয়েছে হজরত আগেকালে জেল তো আমার মতো ছিল না যে এরকম সব আটকে রাখতো আগেকাল জেল ছিল এরকম সব কবর ইস্ত্রম থাকতো অন্ধকার ঘর থাকতো অন্ধ এরকম কবর স্থান ফাঁকা জায়গা থাকত এখানে শিকল দিয়ে ভিতরে বেঁধে রাখত আর যখন শাস্তি দিতে ভিতরে যে আগুনটা তো বলছে যখন বলা হয়েছে যে আপনি বলেন যেহাদ যায়স এই ফটো দেবেন এই ফটো যদি না দেন তা আপনার শাস্তি হবে বলছে আমি তো বলতেই না জিহ যায়স তোমার বৃদ্ধ জিহাদ করতে হবেই হবে এই কথা যখন বলছে তো বলতো নিয়ে যা নিচে নিজে তখন স্যাঁক দিত তো চিহ্ন হজরত কিন্তু একবারও বলেনি যে জিহাদ হারাম বা জিহাদ জায়স নেই সময় চলবে না তো ওনারা এই কিন্তু এরকম পেশ করা মতন আল্লাহ তালার পেশ করে দিয়ে গেছেন অথচ আমাদের জিন্দগি তো আল্লাহর কাছে পেশ করা মতন না না আমল তো পরে কিন্তু জিন্দগির কোনো কোরবানি তো নাই যে পেশ করা মতন তো ওনারা জিন্দগি কীভাবে মাথা দুই হয়ে গেল তোমা জিয়া মালিক ফাকিল্লাহ এবার ওই ইসেকে আসা হলো ওই সেই মালিক উজির কিনে আসা হলো উজির কিনে এসে বললো ইলজি আন দিনিক ফা আবা তাকে বললো তুমি দিনতে থেকে সরে আসো সে অস্ব করলো যে না আমি সম্ভব না ফা ওদি আলমিন ফি মাফরাক রস তো তার মাথার পর করাত দেখা হইল ফা শাক্কা বিহি হাত্তা ওয়াকা শিকাহু তো তার মাথায় করাতকে চালানো হইলে তার মাথাও দুইটুক রয়ে পড়ে গেল জমিনে তো আসলে ইমানের মজা ইমানের স্বাদ আমরা তো পাই না কেন গোনা যেই প্রমাণ করি ইমানের স্বাদ বলতে কিচ্ছু নেই কিচ্ছু নাই ইমানের স্বাদ বলতে কিচ্ছু নয় অথচ কোনো ব্যক্তি যদি ইমানের স্বাদ একবার পেয়ে যায় তো তার কাছে এই করাত্ম ছুরি মুড়ি কিচ্ছু না বন্ধু কষ্ট কিছুই ছিল না কিন্তু দুঃখের বিষয়টা এটা ইমান ইমান বলতেছে কিন্তু ইমানের তে স্বাদ সেটা কোন এটা যদি কী কী আমল দরকার কোন ফিকিরও করিনি অথচ কোনো জিনিসের স্বাদ না থাকে ওই আমল কোন ঠিক থাকে না তো ইমানের স্বাদ সাবাদের জিন্দিক ছিল বিদায় তাদের কাছে এগুলো পানি পানি মনে হচ্ছে একদম পানি মানে আপনি এটা তো আপনার কত হাই লেভেলে মনে আছে যে মাথায় দুই টুকরো করার দিয়ে কাটা হয়েছে কত বড়ো বিষয় কিন্তু ওনাদের কাছে যে মজার বিষয় ছিল ওনারা এটাই খুঁজেছিলেন ওনারা এটাই খুব প্রশ্ন করতেন যা করুক এটাই করুক আমাকে বেশি দিন তুই হেলাপে হালিকা দিয়েছে আমার দিক তো ছিল এরকম যে আল্লাহ তালার জন্য এত মহব্ব ছিল ইমানেই ভালোবাসি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমি প্রায় বলতাম এক ভাইকে যে ভাই আপনি তো কথা বলেন এটা কাজ করেন তো যদি বলা হয় যে আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুত আছো কিনা এখন তুমি তোমার নামাজ পড়ছো তো ইবাদ করতেছো আল্লাহকে বলো যে ইমান মনে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তো এখন যে তোমার মৃত্যু আছে তুমি রাজি আছো কিনা তো সেও কবে যে না এই মতে রাজি না মানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকার যে কোনো প্রস্তুতি আমাদের নাই তাদের ছিল হার মুহূর্তে একটাই ছিল যে আল্লাহর সাক্ষাৎ আল্লাহর কখন মালিককে দেখব। কখন মালিকের কাছে যাব তো মালিককে যে তারা পাগল ছিল তারা জিন্দগির দুনিয়ার বিষয়ে পাগল ছিল না তো তাদের মাথাকে দেশে কোনো ব্যাপারই ছিল না সেটা বলতেছে এবার গোলামকে নিয়ে আবিল গোলাম এবার গোলামকে নিয়ে এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্টের পরে কথা হবে সামনে বিস্তার তাকে শুধু মূল কন্টেক্সটা রয়ে রাখি তারপরে আলোচনাগুলো বোঝার চেষ্টা করি ফা আবিল গোলাম ফাকিল রাহু তো গোলামকে আনা হল এবং তাকে বলা হলো ইর তোমার দিন থেকে সরে আসো ফা সে অস্বীকার করলো যে না আমি সর্বনা ফা আ ই আো তার ক্ষেত্রে একটা বিঘ্ন শাস্তির ব্যবস্থা করলো তারাই কী করলো যে কিছু তার সাথীদেরকে দিয়ে অর্থাৎ বাচ্চার কিছু সৈন্যবাহিনীকে দিয়ে সে তাকে পাঠিয়ে দিল। বলছে ঈদ হা ফাঁকা এবং বললো ঈদ বিহি জাবালিন কাজা ও কাজা তার অমুক অমুক নিয়ে যা নিয়ে যে ফাঁস আদো বিহিল জাবাল তারা নিয়ে পাহাড়ের উপর উঠবা ফা ইঁদা যখন একদম উচ্চ শৃঙ্খলে পৌঁছে যাবার পাথারে পাহাড়ে উচ্চ স্তরে পৌঁছে ফাইন রাজা আন্দিনী যদি সে দিন থেকে ফিরে আসে তাহলে তো ভালো কথা ওয়া ইল্লা ফত রাহু নতুন তারা পাহাড় থেকে ফেলাই দেবা অর্থাৎ যদি ফিরে আসে তো ভালো কথা যদি ফিরে না আসে পাহাড়ের উপরতে ফিরাই ফেলাই দেবা ফা রাহবু বিহি তাকে নিয়ে গেল। ফাঁস সাইদা বিহিল জাবালা তাকে নিয়ে পাহাড় ওপর উঠলো ফাঁকালা এবং বলল। এবার সে গোলাম তো আল্লাহকে ডাকতে শুরু করল এবার সে জানে যে আল্লাহ ইয়াসমা আউ আইয়ারা আল্লাহ তো আসমানের উপর থেকে দেখতেছেন যে আমার কদম এবং আমার কথাকে শুনতেছেন আমি যে কদম ফেলতেছি দিনের জন্য এত কষ্ট করতেছি আমার এই কষ্ট তো আমার মালিক দেখতেছেন আমার প্রত্যেকটা পা পদধলি এক একটা আওয়াজ তো আমার মালিক আরও শুনতেছেন উপর থেকে আমার মালিক তো আমার প্রত্যেকটা পায়ের কদম দেখতেছেন এমন আওয়াজটা শুনতেছেন চিন্তা তো কোনো কারণে এমন তো না যে আমি এমনটা কাজ করছি আমার মালিকটের পায়ে নিয়ে আমার মালিক তো দেখতেছে যে আমার কী অবস্থা তো দোয়া করা শুরু করে আল্লাহ হুমক ফিনি বিমা সীতা আল্লাহ তাদের ব্যাপার আপনি যেই জিনিস চান সেই ফয়সলা করে দেন ফা জাহাফা বিহিমুল জাবাল এই কথা বলার সঙ্গে সে পাহাড় কাঁপা শুরু করে গেল কেন পাহাড় তো আল্লাহর গোলাম পাহাড় তো আর বাদশার গোলাম না পাহাড় তো আল্লা তাল গোলাম তো বা যখনই পাহাড়ের পা আদেশে গেলো যে কাপো তো পাহাড় কাপাকই শুরু করে দিল ফা সাকাতু তারা পড়ে এমন কাপাকে শুরু করছে পাহাড় থেকে সব পড়ে গেল ওয়াজা আসি ইলাল মালিক আর ওই সে একটা হাতটা চলে আসলো যে বাচ্চা আল্লাহ তালা তোমাকে বাসাইছে আল্লাহ আমার বুঝছে ফাঁক আল্লাহ মালিক বাচ্চা বললো মা আসাহ মা ফা আল্ আসাবুকা তোমার সাথীদের কী হয়েছে তারা কী হয়েছে ফাঁক আলা কা সে বলল আল্লাহ তালা আমাদের ব্যাপারে যথেষ্ট ফাইসলা করছেন ফদা ফা আহ ইলাফারিমিন আসাবি এবার তারা আরেক বাহিনীর কাছে পাঠালো বোঝে ফাঁকা তাকে বলল ইদ তাকে নিয়ে যাও ফাহ মিলু তাকে নিয়ে একটা নৌকায় উঠবা ওই সময় একজন নৌকা ছিল আমাদের দেশে পান করি পান করি বিভিন্ন নৌকা ছিল ওই সময় একটা নৌকা এরকম নাম তা ওই নৌকা নিয়ে যাবা ও তা অসুবিধা বাহরা তাকে নিয়ে সমুদ্রের মাঝখানে যাবা ফাইদা যা আন দিয়ে যে দিন থেকে ফিরে আসে তো ভালো কথা ওয়া ইল্লা ফাক দিফু নতু তাকে পায়ে দিয়ে নিক্ষেপ করে দেবা ফায়দাহাবু বিহি তাকে তারা নিয়ে গেল ফাঁকর আতর বলল আল্লাহ হুম্মক ফিনি আবার দোয়া সুরস আল্লাহ হুম্মক ফিনি বিমা সীতি আশিতা আল্লাহ আপনি যাত যে দোয়া মানে যেটা আমাদের উপরে ফয়সলা করবেন যেটা আপনি চান এই ফয়সলা আপনি করে দেন ফাঙ্কা ফাত বিহিমু সাফিনা ফাঁ এই কথা বলার সঙ্গে সঙ্গে জমির নৌকা উলোরপটু খেত নৌকা কাফা সুখেতে নৌকা কেলো ফাং কাফা ফা হয়েছে ফাঁকাফাত বিহিমু সাফিনা তো নৌকা উল্টে গেল এবং ফাঁ গরিকু তারা সব ডুবে গেলো তা নৌকাও তো আল্লাহর গলাম আমার তো মনে করি নৌকা তো কাঠ ওকে তো প্রাণ নে ও কথা কবে কীভাবে ও বসবে হবে তো আসলে আল্লাহ তো প্রত্যেকটা আল্লাহ তালা হুকুমেই তারা চলে তারা যে ঘুরতেছে যে অনুপর নিউক্লিয়াস যেগুলো ঘুরতে তো আল্লাহর হুকুমেই চলতেছে এরা তো আল্লাহর হুকুম সাহায্য ঘুরতে পারে না এই নিউক্লাস ঘোরাও তো আল্লাহর হুকুমই ঘুরতেছে যখন হুকুমে যায় থেমে যাও আর কোনোদিনও নিউ ক্লাস না যখন হুকুমে থেমে যাও একবার আর কোনোদিনও কেউ পারবে না ঘুরবেও না তো আল্লাহ তালা তো এমন কর্নেলা যা যে নিউ যে সুক্ষ তো সুক্ষ বিন্দু সেইটাও আল্লাহ তালা হুকুমেই চলতেছে তা বলতেছে ওয়া যা ইয়ামশ আল মালিক তো সেই কথা শুনে মালিকের কাছে বাদশা কাছে আসলো ফাঁকা মালিক মালিক বলল। মা ফলা আসা বুকা তোমার সাথীদের কী হয়েছে ফা আলা কাু তো উনি বললো যে আল্লাহ তালা আমাদের মাঝে তো ও ফাইসলা করে দিয়েছে তারা বলতেছে ফা আলীল মালিক তো সে মালিককে বলল ইন্দাকা রাস্তা এই ইনাকালাসবি কিলা হাত তা মো রাখাবি যে আমি যা আদেশ করি তা যদি তুমি না করো ততক্ষণ তুমি আমাকে হত্যা করতে পারবা আমি যে আদেশটা করছি তুমি এটা যদি আমাকে হত্যা করতে পারবা নাহলে পারবা না এইখান থেকে কিন্তু আত্মতার বিষয়টা এই পরে এরপরই আলোচনা শুরু হবে ইনশাল্লাহ কলা ওয়ামাওয়া তো বাচ্চা বলছে সে কী পদ্ধতিটা বলে দাও কলা তাজমা সফি সাহিদ আপনি একটা উঁচু টিরার কাছে সব মানুষদেরকে একত্রিত করবেন ও আলা এই আমাকে একটা উচ্চ জায়গায় বাই করবেন শুলে চড়াবেন উঁচু একটা জায়গায় আমাকে সুদের উপর চড়াবেন সুম্মা খুদ সাহমান মিন কিনা নাতি অথবা এই ধনুক থেকে মানে তীরের এই বাক্স থেকে একটা তীর বের করবেন সুম্মা ফিল কাবাদিল কৌশি অথবা তীরটাকে ওই ধনুকের মাঝখানে রাখবেন রেখে সুম্মা কুল অথবা বলবেন বিসমিল্লাহ রব্বিল গলাম যে সোমবার মিহিম সোমবার সোমবার মি নি আপনি বলবেন যে এই গোলামের রবের নাম দিয়ে আমি তীরটা ছুটতেছি তারপর তীরটা ছুঁড়ে দেবেন ইন ইনফা আলতা যদি আপনি এরকম করতে পারেন কথা আলতা তাহলে তুমি আপনি আমাকে মারতে পারবেন যদি এরকম বলতে পারেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন নতুবা এসা মারতে পারবেন না ফাজ আমা আন্না সাফিজ শাহিদিন ওয়াহিদ বাচ্চাদের খুব খুশি যে কী ব্যাপার এক তো সুন্দরটা আমার খোদার্ত চলে যাচ্ছে এই একটা সেলের কারণে খোদার্ত ফিরে আনতে হবে তো বাচ্চা কি করলেন সব ডাকলেন এক জায়গায় সব জ্বরো হওয়া আজকে কিন্তু আমি তোমাকে খোদা জড়া খোদার ডাকে সব চলে আসছে ও সরবাহু আলা এবং ওই যুবকটাকে ওই উপরে বাঁচছে সুদের চড়াইছে সোম্মা আখদা শাহমান মিন কিনা নাতিন অথবা ওই তীরের বাক্স থেকে একটা তীর বের করছেন সোম্মা দা সোম্যা ওয়াদ শাহমা ফির কাবিল কৌশি অথবা ধনুকের মাঝখানে রাখছেন সোম্মা কর অত বলল বিসমিল্লাহ রব্বুল কলাম যে রবের এই গোলামের রবের নামে আমি তীরটা নিক্ষেপ করতেছি তুমা রবাহু অথবা নিক্ষেপ করলেন ফা ও কা শাহ মাফি সুদগি অথবা তীতটা যে তার কান এখানে কাদের মাঝখানে এখানে এখানে বলা হয় সুদগি বলা হয় কান এখানে এর মাঝখান এখানে ফা ওইখানে লেগে গেল ফদা ইয়াদাহু আফি সুদগি অথবা তার হাতকে সে ওই এখানে রাখলো ওই জায়গাটা ফা অথবা সে মারা গেলো অথবা সে মারা গেলো ফাঁকা আলান্নাস মানুষ এই দৃশ্যকে বলল আ মান্নাবি রব্বল কোলাম এই গোলামের রবের উপর আমরা ইমি আনলাম মানলাম যে রব এত শক্তিশালী যে রব এমন কন্ওয়ালা যে একজন বাদশাহ শুনিয়া সমস্ত আসবাবকে প্রয়োগ করছে এই গোলামকে মারার জন্য কিন্তু তার রব তাকে হেফাজত করতেছে বিদায় তাকে কেউ মারতে পারেনি তো এই সমস্ত জিনিসটাও রবের গোলাম তার রবের কথা মূলে চলে তো কেন সে রবকে ভুলে যাব যে রব তো সমস্ত কর্নেওয়ালা জাত তো এই কথা শোনার সময় তার রবে ইমান হয়ে গেছে যে না বহুত আমাদের মালিক তো আল্লাহ তালাই আল্লাহ তালাই তো আমাদের সব কিছু তো আল্লাহ তালার পরে কিন যে আমাদের খানোওয়ালা আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সব কিছু একমাত্র শক্তি ক্ষমতা সব একমত্র আল্লাহ এই কথাবার্তা ইমান আনছে ফাউতি মালিক মালিককে বাদশাকে কানা হল ফাকির্লাহ তাকে বলা হলো আর তাকে বলা হলো আর ওয়াই তামা কোনটা তো তাহাদু কদ আল্লাহনাসলিকাহাদ বলছে আপনি যে জিনিসে ভয় করতেছিলেন না সেই জিনিসটাই কিন্তু উঠে গেছে আপনি যে জিনিস ভয় করতেছিলেন ওই জিনিসটাই কিন্তু উঠে গেছে ভয়টাই কার্য করে গেছে যে ভয় পেয়েছেন যে কেউ না জানে সবাই ভয় পেয়ে যায় যে তীর মেয়ে দিসি মরে গেছে সুতরাং তোমরা যদি এবার দেখো রবের গোলামের রব তো অনেক কিছুই বলতেছিল মরে গেছে না তো আপনি তো ভয় পেয়েছেন যে পরে আবার যেন কেউ নাম থাকে কিন্তু আল্লাহ তো চাইছিলেন যে এই জমিন এ বুকি আল্লাহর নাম চলবে তো আল্লাহ চাইছেন আল্লাহ নামকে আল্লাহ আবার রাখছেন তো সব ব্যক্তির ইমান না শুরু করে সব একদম বরে পর বলছে কদ আ নাস বলছে দেখেন যে বয় মান সব ইমান এখন এখন ওই বাচ্চা এই দেখে মিরাজ কাছে খারাপ হয়েছে চিন্তা করাম একটা মরছি আন দেখি দশটা হয়ে গেছে আসলে আল্লাহ তহ তো এরকমই যখন আল্লাহ কোনো চান তো আল্লাহ তো রাড়িতে দুনিয়া যেইভাবে চান যখন চান সেইভাবে করবে আমি তো আমার বুদ্ধি দেখ উনি বলে চবে না তো এবার বললেন কি ফা আমার শাখা কি বা রাস্তার মাসখারে মাসখারে রাস্তার মুখে মুখে কি মরে মরে আ আর কি মরে মরে কি করলেন গর্থ খরণ করতে বললেন তোমরা গর্থ করো ফা কুদ্দাত ওয়া উদনিহিনাই রং এবং সেই গর্থগুলোর মধ্যে কী করবা তোমরা আগুন প্রযোয়িত আগুনে লিহান তৈরি দাও মানে আগুনের আগুন বানাও তো ওয়া যে এবং বলে বলো এবং তিনি বললেন যে এই ব্যক্তি দিন থেকে ফিরে আসবে না ফা আক মে হু হু ফি হা আউকিলাহু তাকে আগুনে নিক্ষেপ করে দেবা অথবা তাকে বলবা যে আগুনে ঝাঁপ দাও তা হয় তাকে আগুনে নিক্ষেপ করবা তাকে বলবা যে আগুনে ঝাঁপ দাও বলছে ফা ফা আলু তারা তাই করলো হাতটা জা তিম রা আহা সবই ইউনাহা এমনকি এই ঘটনা ঘটতে গোটে একটা মহিলা আসলো যে মহিলা তার একটা সন্তান ছিল তো সেই সন্তানটা ফা কাক সাকি হা তো ওই মহিলার ওই আগুনে ঝাঁপ দিতে দ্বিধাবোধ হইতেছিল যে আমিকে আগুনে ঝাঁপ দেবো আমি কি আগুনে ঝাঁপ দিতে দেবো কি ঠিক হবে কি হবে না তো আগুন তো স্বাভাবিক মানুষ এরকম দেখলে ভয় পেয়ে যায় যে অগ্নিশিরা লিহান জ্বলতেছে ওগুলো ঝাঁপ দেবো দেব না তারপর যে ফর আল্লাহুল গোলাম তো তার শিশুটি তখন বললো ইয়া ও মা আমার মা ইসবিরি আপনি ধজ ধরুন আপনি অটল থাকুন ফা ইনাকা আল্লাহ হককে আপনি তো হকের উপর আসেন আপনি তো হকের উপর অদের অতাল বলতেছে এই যে শেষ করছে তারপরে এখানে আরেকটা গীতার মধ্যে যেটু যেটু লিখছে যে উনি বলতেছে ওই বাচ্চা বলতেছে যে মা আপনি ঝাঁপ দেন আর এই আগুন তো বহু শীতল দেখ আরামদায়ক আগুন কারণ আগুন তো আল্লাহর মাখলুক তো আল্লাহ তালা তো আগুনকে পুরাতন নিষেধ করে দিয়েছে আমরা যদিও দেখা যাচ্ছে যে আগুনে পুড়তেছি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে আগেই ঠান্ডার ব্যবস্থা করেছে দিয়েছে শীতল জান্নাতে আমাদেরকে আগেই পাড়াইছে তো এখানে কয়েকটা কথা শুরু করে মানে আত্মহত্যা বিষয় কয়েকটা পয়েন্ট তার আগে কয়েকটা পয়েন্টও বলে নিই যে সেটা হলো যে আসলে প্রকৃত পক্ষে মান আসলে ইমান তো এরকমই ছিল যে আল্লাহ তালার দিনকে যেইভাবে জানছে ওইভাবে মানতেছে তো তারা আল্লাহর ওয়াদাকে বাস্তবায়ন করছে আল্লাহ তার ওয়াদাকে বাস্তবায়ন করছে তারা আল্লাহ তালার জন্য দিনে সব কিছুকে ত্যাগ করছে এক সত্য পাঠিয়ে গেছিল আর আল্লাহর ওয়াদা ছিল ইংতাংসুল্লাহ হয়াং সুরুকুম এ কদামাকুম তুমি যদি আমাকে আমার দিনে সাহায্য করো তো আমি আল্লাহ কথা দিতেছি আমি তোমাকেও সাহায্য করব তো তারা আল্লাহ দেয় আল্লাহর ওয়াদা আল্লাহর সঙ্গে ওয়াদা করছে পূর্ণ করছে তো আল্লাহ তালা তাদের ব্যাপারে ওদাকে পূর্ণ করে দিচ্ছে কিন্তু তাদের জিন্দগিতে যদিও কষ্ট দেখা যাচ্ছে কিন্তু তাদের পরিপূর্ণ জিন্দগি ছিল মরে ইন্তাকারের সঙ্গে জানলাতে জিন্দগি তৈরি করে দিচ্ছে কিন্তু আজকে আল্লাহ তাদের কাছে চেয়ে নেওয়া আজকে আল্লাহ থেকে আল্লাহর কাছে চাওয়ার যে মিজাজ সেটা আজকে আমাদের নাই আল্লাহ তালায় রক্ষা করলে বলা আমি একটা কথা বললাম হক কথা হক কথা বললে অবশ্যই বিপদ আসবে কেন পৃথিবীতে হক কথা যে বলছে যে বিপদ আসেন এখন কোনো জায়গা নেই কিন্তু বিপদ তো আসলে আমার মা উল্লাহ তো খুশি হচ্ছে দুনিয়াতে যখন কেউ কাউকে মহব্বত করে তো দেখা যায় যে মোহব্বত করতে গেলে বিভিন্ন বিপদ আসে সে জানে যে আমাকে বিপদ আসবে মায়ের খেতে হবে অনেক সময় হবে বিভিন্ন কিছু হবে তারপর সে ভয় পায় কেন ভালোবাসা তার অন্ত এমন হয়ে গেছে যে তার জন্য সে জীবন দ্বিত পরোহ করে না তো দুনিয়ার মাখ জন্য এত মহব্বাত আমাদের অন্তর ঢুকে গেছে অথচ আল্লাহর জন্য যদি একটু আঘাত পর্যন্ত খাই তখন আমাদের প্রেশানি হয়েছে যে কেন আমি মায়ের খেতে এসেছি অথচ তাদের যারা যে মনে করতেন যে রক্ত আমার না শরীর আমার না কারণ আমি তো আমার না যদি আমি আমার হইতাম তাহলে আমি কেন আমার মৃত্যুকে ঠেকাইতে পারতেছি না আমার যখন অ্যাক্সিডেন্ট হবে কেন আমি ঠেকাইতে পারতেছি না কেন আজকে আমার জিন্দগি আমি পাগল হয়ে যেতে পারি যে কোনো সময় আল্লাহ তলাই করে দিতে পারেন আজকে কেন আমার জ্বর থেকে আমি বাঁচতে পারতেছি না তো সবচেয়ে বড় কথা এই শরীর আমার না আমি চাইলেও কিছু করতে পারব না আমার কিছুই আমার না একমত আল্লাহ তলায় আমাকে এই দেশে এইগুলো সুতরাং আমি যদি এইগুলোকে ঠিকমতো ব্যবহার করতে না পারি তো আল্লাহ তাদের কাছে জবাবদার কিছু নেই কী আমার মতে মাঠাম দাঁড়াবো তো সমস্ত ব্যক্তি দাঁড়াবে তো দেখা যাবে যে কেউ আনন্দ উৎফুল্ল করতেছে ওই করে যে কেন তাকে বলা হবে ফ আম্মা মানুতি মে নি ফাইয়া কুল হা ও মু কেউ কেউ ডাই তো আমল নামে বলবে দেখো দেখো না আমল নামাক দেখতে থাকো আমি তো জানতাম যে আমার বিচার হবে তো আমি তো তাদের প্রস্তুতি ছিলাম তো দেখো তো দেখা যাবে কোনো কোনো সাবে এরকম লম্বা লম্বা আমল নিয়ে তৈরি হয়ে গেছে প্রস্তুত দেখে জান্নার বড় বড় জান্নার ফয়সলা হচ্ছে কাউকে দেখা যাবে যে আল্লাহ তালা খুশি তাকে বিভিন্ন ফয়সলা করতে দাও তোমার পর রাজি হয়ে গেছি আমাদের যুগে সমস্যা মেয়ে কিছু কিছু ব্যক্তিকে এমন দেখা যেতে পারে যে তারা দিনের জন্য কুরবানি করছে তারা খুশিতে লাফাই থাকবে যে আমাকে সব মাপ কোনো হিসাবই হবে না আমার কাছকে আমরা তো পার পেয়ে গেছি আল্লাহ আমাকে রাজি আছে তারা আমাকে মিসকিন ফটো আর দিয়ে দিয়ে আজকে আমাকে এমন হবে চিন্তায় প্রয়োজন যে মাপ কি হবে কি হবে না মাপ কি মেলবে কি মেলবে না চিন্তায় পড়বে তো ওই সময় হয়ে পড়বে এমনিতেও আর কিছু নাই আর তারপরেও তো কিছু করতেও না আবার ভুল ব্যাখ্যা দিয়ে করতেছি তো ওই সময় বিপদ হয়েছে আরও কঠিন অবস্থা অথচ এমনও ব্যক্তি আমলের যুগে সমসাময়িক ব্যক্তি যাদের জিন্দগি ওই দেখা আমল তৈরি হয়েছে আমল বড়ো বহু বড়ো মর্যাদা নিয়ে তারা জানতে চলে যাচ্ছে তো তাদের জিন্দগি তুই রাখুন তার হয়ে গেছে আর আজকে আমাকে জিন্দগি কামিয়াবের বিষয়টা কি পারিবারিক যে আলামদা বাড়ির কাছাকাছি মারা গেছে ভিড় দূরে মারা যায়নি নিরিবিলিতে মারা গেছে বাড়িতেই দাফন করেছে পারিবারিক গোষ্ণায় দাফন হয়ে গেছে কোনো সমস্যা হয়নি অথচ সাহরে জিন্দিগিতে পারিবারিক ঘোষণা কল্পনায় পায়নি যে পারিবারিক ঘোষণা পারে তাদের কল্পনা ছিল যে রাস্তায় মৃত্যু তো রাস্তায় হবে শেষ হয় কিন্তু আজকে দুঃখের বিষয় যে আমাদের ইমান তো এমন হয়ে গেছে যে একটু কষ্ট পাইত বা একটু ঝামেলা পাইত রাজি না তারা তো ইমান এমন আনছে যে আল্লাহনেই রাজি তো আরেকটা বিষয় যেটা বলছে আমি দোয়া খবরের বিষয় যে এই ব্যক্তি আল্লাহ কাছে হাত তুলছে শুধু আল্লাহ তাদের হাত তুলছে আল্লাহ দোয়া করছে তো বামদার সঙ্গে যখন আল্লাহ তার সম্পর্ক একবার হয়ে যায় যখন আল্লাহ সঙ্গে তার এমন সম্পর্ক গভীরে সরে যায় তখন আল্লাহ তালা তার এমন হয়েছে বলছে না আলছে আসে না যে তেমন তার চোখ হয়ে যায় কেমন তার কান হয়ে যায় কেমন হচ্ছে হাত হয়ে যায় তো কেমন সে দোয়া করলেই আল্লাহ তার কথাকে শুনতে থাকেন তার দোয়াকে মধুর মনে হয় তার ডাক আজিম খুব মধুর ডাক মনে হয় কেন তার জিন্দগি তো আল্লাহর জন্য হয়ে গেছে তো আমি একজন জীবনে দেখছি একজন ব্যক্তি আমার সারা জীবনে একজন ব্যক্তি আমি পাইছি যার মানুষ আব্দুল হক আজমি রহমতুল্লাই উনি বহুত বড় মহাদ্দেশ বুখারি প্রয়োজন উনি মানুষ একবার আসছিলেন তো বলা হয় দাওয়া দাওয়া বলতে উনি হাত তুলে দোয়া করেন তো সঙ্গে দোয়া কো বলে দেয় দোয়া করে দেয় দোয়া হাত তুলে দোয়া করেন একবার এবং দেহবন্ধের কোনো বিষয়ে ওনাকে যদি বলা হয় দোয়া করেন উনি হাত তুললে দোয়া করে যায় এবার আমি ওনার একদম কাছে সুযোগ পাইছি উনি আমাকে খুলনা আসছিলেন খুলনে আসার পরে উনি শুয়েছিলেন অসুস্থ ছিলেন খুব তো পা বসে দোয়া করেন তা আসলে উনি দোয়া করছেন কিন্তু উনি দোয়া করার সময় দোয়া করেন তো প্রথমে তো এইটাই মনে করেন যে আসলে আমি তো আল্লাহ তালা এমন একটা গোলাম যে মালিক চাইতে হয় যেমন মালিকের চাওয়ার থাকে না মালিক তুমি যে দাও তো এই দরবার সাথে আর দরবার আমার খোলা নেই তুমি যদি একবার ফেলায় দাও যদি বলে দাও যে তুমি চলে যাও এখান থেকে আমি তোমার মুখ দেখতে চাই না তোমার মতন বান্ধবা বা তোমার মতন নাফরমান আমার দরকার নেই যে ফেলায় দাও তো আমার হাত তো কেউ নেয় যার কাছে একবার কাঁদবো যে বলবো কেন এই দেনে ওলা তুমি এই সব দেনে ওলাই তো তুমি আমার তো আর কেউ নেই যার কাছে একবার হাত পেতে কিছু পাবো তো আল্লাহ আপনি আমাকে ফেলায় দিয়েন না আমার গুণাকে অনেক গুণা করছি কিন্তু আমাকে ফেলায় দিয়ে না আমি তো কোথায় যাব আমার তো এতিম একটা এতিম যখন তার কেউ সে নিশ্চয়ই তো আমি তো এই দরবার এই দুনিয়াতে এটিম আমার তো কেউ নেই আপনি ছাড়া আপনি ছাড়া আমাকে তো ভালোবাসনেওয়ালাও কেউ নেই আমাকে কিছু দেওয়ালাও কেউ নেই তা আল্লাহ আপনি তো একমাত্র ব্যক্তি তো ওখানে দোয়ার সময় দেখলাম যে খুব একদম এমন এতিম যেমন এতিম শিশু যেমন কোনো ব্যক্তি চাওয়ার সময় যেমন এটিম চায় তত মনে যে এটিম কেন আছে এটিম চাচ্ছে কানতেছে তো আমরা তো দোয়ার সময় বাহাদুর আল্লাহ তুই বুলপুটে হয়ে থাকে মাফ করে দিও কেমন একটা অবস্থা তো বলতুটি হইনি ওর মানে যদি হয়ে থাকে মাফটপ করে দিই একটা অবস্থা তো এইটা তো অবস্থা যে হয়ে করে মানুষ তো গোলাম করো যে আল্লাহ আসলে আমি তোমার হক খাদাই করতে পাইনি আমি তুমি যেমন তুমি তোমার ভালোবাসা দরকার ছিল পারিনি তো আল্লাহ আমাকে মাফ করে দাও কানতে থাকবে কানতে কানতে মালিক আমার এই দোয়াটা করে না তোমার দরবারে তো ভাবে চাবে যে তখন তার আল্লাহ তালার কাছে যে আল্লাহ কিন্তু চাই এমনভাবে যেন কেমন ঠেকাই পড়ে আসছে যে না চালে হচ্ছে না না আসে যাবো কেহন এরকম তো আসলেই তাদের জিন্দিগি এরকম ছিল না তা আল্লাহর কাছে এত আল্লাহকে মহাব্বত করতেন তো তার দোয়াও প্রমাণ করতো যে তার আল্লাহকে কত মহাব্বত দেন দুনিয়াতে যদি শোনা যায় যে কোনো ব্যক্তি মহব্বত কাউকেছে নারাজ হয়ে গেছে তখন তার কাছে পা ধরতো রাজি যে তোমার পা তুমি আমাকে ভুল বুঝো না বা তুমি কষ্ট নিয়েও না কান্নাঘাটে অমোক তোমক কত কিছু পাগল হয়ে যায় অথচ আল্লাহ পাকত সম্পর্ক কবে আগেই শেষ হয়ে গেছে আল্লাহর সাথে আল্লাহর সাথে সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু একটা বড় আফসোস লাগে না যে মা আল্লাহ তার সঙ্গে আমার সম্পর্ক নেই আল্লাহর কাছে যে কাঁদবো যে আল্লাহ সব শেষ আমার কিছু রাখবে না শুধু তুমি আমার হয়ে যাও তো এইটা কান্দার মতো সেই মিজাজ আমাদের নাই তার সে ইমান তো এরকম ছিল যে আল্লাহ তালাকে যে পেয়ে গেল সে সবই পেয়ে গেল যে আল্লাহকে পাইলো না তো কে কিছুই পাইল না দুনিয়া সব কিছু পেয়ে যাওয়ার পর যে আল্লাহকে না পাই তো কিছুই তো পাইলাম না আর দুনিয়া কিছু না পেয়েও গরিব ভিকারি যদি আমার আল্লাহকে পেয়ে যায় তো আমি সব কিছুই তো পেয়ে গেলাম তো এই জন্য জিন্দগি তো এরকম তারা বানাইছিলেন যে তারা ইমান বলতে তো এটা যে একমাত্র সব কিছু আল্লাহকে দিয়ে দেওয়া সব আল্লাহকে একদম সব অক্ষর পুরো আল্লাহর জন্য করে আর কোনো উদ্দেশ্য আদর্শ নাই একটাই কথা যে আল্লাহ কীভাবে রাজি হয়ে যায় আল্লাহ কীভাবে রাজি হয়ে যায় তো এই জিন্দগি তারা বানাইছিলেন তো লিখছে ইমনে এটা বলে আমি আত্মত আল্লাহ শু করতেছি ইমনি তাইমিয় রহমতুল্লার কাছে এক ব্যক্তি আসছে এটা সলোল আজ লিখছে যে কাছে ব্যক্তি বলতেছে আপনি একটু আমার এই ব্যক্তিকে সুস্থ করে মানে একটু চিকিৎসা করে দেন তো হজরতের খুব মাহের ফন ছিল মানে আল্লাহ তারা কিছু কিছু ব্যক্তি এমন পাঠায় যাদেরকে দেখলেও অবাক লাগে যে কিভাবে সম্ভব এরকম হওয়া আমরা তো চব্বিশ ঘন্টা পড়ালেখা করেও একটা একটা গবেষণা দিতে পায় না আর উনি কিভাবে সম্ভব প্রত্যেক বিষয় আমার এমন কোনো একটা বিষয় নেই যে এই বিষয়ে উনি কাজ করে যাতে পারেন ইসলাম দেখেই বলে যে পরিপূর্ণ ইসলাম সব বিষয়ে কাজ ইসলামের জন্য কোনো পথ থাকে কোনো একটা সাবজেক্ট উনি সে যে মানুষ পাবে না ওনার ফটো কেটে তো খাওয়া শুরু ওই আমাকে পোকা সম্ভব না তো সে তালাই করা তো উনি এক ব্যক্তি আসছেন চিকিৎসার জন্য চিকিৎসা করছেন করার বলছে খুব ভালো উপকার হয়েছে তো আপনার চিকিৎসা বলছে খবরদার এই কথা বলবে না বলছে এই কথা বলো যে আল্লাহ পাকে আমাকে সুস্থ করেছে খবর তুমি এই মানুষের দিকে নিজবাত দেও না কেন আমি তো দোয়া করছি কিন্তু দোয়া কবুল তো আল্লাহ করছে তোমার ব্যাপারে তো আল্লাহ তার এই এক ব্যক্তি ঘটনা লিখছে এক কিতাবের সত্য মিথ্যা যায় না ঘটনার জাস্ট বলতেছি যে আসতে কাছে এক ব্যক্তি আসছে ওনার ওনার লিখছে যে এক ব্যক্তি এসে মানে একজন কাছে এসে আমাকে তো ফু দেন মানে চোখে হাত দেন তা বলতেছে আমি তো সব না তা বলেতেছে যে আমি তো ইচ্ছাও না আমি তো না যে তোমার তোমার ঠিক হয়ে যাবে মানে আমি তোমার সোকে হাত দিই আমি তো ইচ্ছা না একদম ঠিক হয়ে যাবে এর অন্ত না তো আমাকে তোমার লাভটা কি তা কেন অজর তো দেন কেন না আমি ইচ্ছা না মুসা এই তোমার হাত ঠিক যাবে তো ওই লোকজন চলে যাচ্ছে চলে গেলে ওই লোককে ডাকছি একটু আসো এদিকে আসো তার ডাকসে ভাই তো তোমার হাত দিকটু দাঁড়ো তো হাত দেশে দেওয়ার পাশে ওই লোক যাচ্ছে তখন ওই লোক বলছে একটা প্রশ্ন করি প্রথমবার করলেন ইসাও না না এখন তুই এখনও তুই তো এবার হাত দেন খান প্রথমবার তো না ঠিক আছে কিন্তু তো বসেছিলো তোমাকে যেন এই কথা বলছি বলো আমার অন্তর থেকে কেমন যখন তার কথা মনে আসছে দাদে তো কিছু কয় না তো কিছু করে না কর্নে আল্লাহ তালা তুমি দোয়া করে দাও যে সোমনাথের দোয়া যেটা আছে পড়ে দিয়ে দাও ফু দিয়ে দাও আল্লাহ আল্লাহ করবে কি করবে জানে ঈসা মূষা তো মূল ফ্যাট না ফ্যাট তো আল্লাহ যে আল্লাহ যে হবে আল্লাহ না আসলে ঈশা এমন এক ঈসাল সালিম হয়ে যাবে তাই তো এই আকিত তো মুসলমান না মুসলমান তো এই একই মুসলমান তো কার এর রকম না যার ব্যাপারে সাপায়াত করছে তার সাপাতে এরকম তো না মানুষ আল্লাহ যার ব্যাপারে চাবে সেই সাপায়ত হবে আল্লাহ যার সুস্থ তারই সুস্থ হবে তো এইটা তাদের ছিল জন্য এই ঘটনাটা অনেক বিস্তার ঘটনা এর মধ্যে আমাদের সামনে হয়তো ফেব্রুয়ারি মাসে আলোচনা হবে জাদুবিদ্যা এইসব নিয়ে আলোচনা হবে এখন আমরা আরও আলোচনা একটা বিষয় বলি আমি আমার এসে দিকে যাচ্ছি এই আত্মদিকে বিষয়টা হলো যে এই যে বাচ্চা এই ছোটো বাচ্চা একে শেখাইতে চাইছে যে তোমাকে আমি কিছু জিনিস শিখাব তো আসলে শিক্ষার একটা সময় আছে কিন্তু মানুষের শেখার কিন্তু একটা সময় আছে এটা হচ্ছে যুবক কাল আপনি যতই বলেন না কেন যে আমি এখন শিখতেছি বা শিখতে চাই আপনি বুড়ো বয়সে কোনো শিখতে পারবেন বয়সী কোনোই শিখতে পারবেন না বা শিখতে বলতে গিয়ে শিখার একটা উদ্দেশ্য ধরে রাখা শিকার একটা উদ্দেশ্য হল জ্ঞানগুলোকে ধরে রাখতে পারা এখন আমরা বই তো কতই পড়ি কিন্তু দেখা যাচ্ছে জিজ্ঞেস করে কথা বই মনে তো জানি কী পড়ছিলাম কবে পড়ছিলাম কি মনে আছে নাকি আজকাল তা ধরে রাখতে পারে না সবাই কেউ যুবক বা এসে ধরে রাখতে পারে কিন্তু ওদের শাসনের ক্ষেত্রে এখানে যেটা পড়লাম তো শাসনের ক্ষেত্রে কি পড়লাম যে ওদেরকে মারছে ধরে উনি মারা শুরু করছে তো আমরা এটা খুব ভালোবে জানি যে বাচ্চাদের মারার ক্ষেত্রে বিধানগুলো এটা আমি ফেসবুকে পোস্ট করছি সংক্ষিপ্ত করে আমি দুই মিনিটে বলে আমাদের আত্মতালোচনা শুরু করছি প্রথম কথা হল এক নম্বর যে কোনো বাচ্চা বা কাউকে মারার অধিকার ইসলাম কাউকে দেয়নি শাসন করার অধিকার দেশের ক্ষেত্র বিশেষ যখন শাসনের দরকার হবে তো শাসন করবে পিতা মাতা এবং উস্তাদ করতে পারবে কিন্তু শাসনের ক্ষেত্রে হাজার আছে তিনটার থেকে সর্বোচ্চ দশটার বাড়ি বাড়ি বেশি দিতে পারবে না তিনটে থেকে দশটা বেশি বাড়ি দিতে পারবে না প্রথম আছে বাড়ির কথা সর্বোচ্চ দশ তিনটে থেকে ১০টা বাড়ি এটা কিন্তু বাইরে পৌঁছা রাখা দরকার এটা কিন্তু আমরা বাড়িতে যেয়ে বা বিশেষ করে যারা বাচ্চা আছে তাদেরকে বলা দরকার যে ভাই এটা কিন্তু ইচ্ছামী বিধান কেন আমি যে দশটা বেশি বাইরে ফেলে আমার সন্ধান ঠিক আছে আমার আমারও ইচ্ছা মতো মুখে সর্দ দিলাম গায়ে সর্দলাম যা আমার সন্ধান তো জিনিস করি ভাই মার আমার টাইম বুঝবেন তোমার কি আমার সন্তান তোমার নাকি কিছু তা তোমার সন্তানও কিছু তো আল্লাহ তালা তুমি উল্টোটা করতে হবে না তো এই জন্য প্রথম দেখতে হবে যে হারিও বলতেছেন যে মানে হারির সম্বন্ধে আসছে যে দুই জায়গা মারা যাবে না মুখ এবং মানে লজ্জা স্থান এই জায়গা কখনো আঘাত করা যাবে না কাউকে আঘাত করা যাবে না এর প্রথম হচ্ছে আঘাত করা বিষয়ে শুনলাম এরপর সে মারার ক্ষেত্রে দ তিনটে থেকে দশটা বেশি বাড়ি দেওয়া যাবে না সর্বোচ্চ তিনটে সর্বোচ্চ দশটা আর সর্বনিম্ন তিনটা এর বেশি বাড়ি কোনোভাবেই দেওয়া যাবে না বুঝে আসলো তারপরে বলা হয়েছে যে সর্বোচ্চ শক্তি ব্যয় করে মানে মারার সময় যে একদম সর্বোচ্চ শক্তি ব্যয় করে মারা যাবে না মানে বাচ্চাকে আমি যদি মোটগুলো বলে আসছি সর্বোচ্চ শক্তি ব্যয় করে বাচ্চাকে কখনোই মারা যাবে না মারতে গেলে খুব স্বাভাবিক নামাজে মারা কথা বলা হয়েছে তো নামার জন্য শুধু রোজার জন্যই মারা যাবে বিভিন্ন জিনিসের জন্য মারা যাবে তো মারাটা জন্য এমন হয় যে তার অলসতাকে টেন্ড করে একটা ছোট বাচ্চা যে কিছুই বোঝে না নাম আসতাম কিছুই বোঝে না ওকে যদি শুধু কয়ে নামাজ পৃষ্ঠা খান নামাজ পৃষ্ঠা খান তখন ওকে একটা চিন্তা করে কী হয় নামাজ এত মারবে কেন নামাজের পর ভয়স হিসাবে যারে নামাজনি এত মারেছ নামাজ নামাজ নামাজ ওকে নামাজকে কেনকে মাজানো ওকে মারতে হবে এ তুই এত অলস কেন তুই এত অলস ক্যান তুই যাই ঠিক নামাজে যাই শরীর করিস কেন তুই অলোনা করিস কেন তো ওকে অলসনার দিক ইন্ডিকেট করে দেখা যায় যাতে কোনো বুঝতে অলসতাটা পাপ অলস ঠিক না ওকে এটা যেন বুঝতে না পারে যে এত কয় নামাজ যদি মারে তো পর ভয় শিখেছে যে নামাজ না এত মারবে রোজানাকে এত মারবে তার এইগুলো তো ভয়ঙ্কর বিষয় এই রকম না হয় ওকে এ দিতে হবে এত অলস করিস না ঠিক মতন তো এত অলস তো এই না অলসতা কথা যেন মারা হবে তখন অলসতা বয়স অলসতা জিনিসটা আসলে খারাপ কেন্দ্র করে না এগুলোকে না বলার কি যে এই এই মারতে সেইটা তো এটা একটা বিষয় তারপরে বলা হয়েছে যে সবচেয়ে সরবটা পছন্দ করতেন যে হাত এবং পায় মারা তার হাত এবং পায়ের বেঁধে অন্য কোনো জায়গায় মারা এটা তারা পছন্দ কোনোভাবেই করতেন না কখনোই করতেন এটা মারার ক্ষেত্রে এবার মারা ক্ষেত্রে লাঠির ক্ষেত্রেও অনেক বর্ণনা আছে তো ফেসবুকে পোস্ট লিখছি নেন তবে এখানে বললাম ধারণা দেওয়ার জন্য বাপ দেখি মারার ক্ষেত্রে কিছু নিয়ম আছে এটা আমরা দেখে নেওয়া এটার বাইরে গেলে এটা কিন্তু আল্লাহ হিসাব দিতে হবে কারণ এই যদি আঘাত কোনো ক্ষতি হয়ে যায় তার অর্গান যদি নষ্ট হয়ে যায় এরকম মনে না যে আব্বাটা কি বাপ আমার সন্তান আমার মারসি মারসি ব্যথা বলে আমার কি আমার সন্তান না ভাই সন্তান আপনার আমার আল্লাহর আর একটা কিছু হইলে আপনার বুঝে দিতে হবে যে এই অধিকার তোমাকে আছে শাসন করতে বলছি জুলুম তো করতে বলিনি তো এই জন্যই এবার আমরা আত্মতা আলোচনা দিয়ে চলে আমাদের মূল আলোচনা আমাদের প্রথম কন্টেক্স যে যেগুলো থাকবে প্রথম আছে আত্মীয়তা থেকে বাঁচার উপায়টা কি যে মানুষ এত আত্মীয়তা করতেছে এত আত্মীয়তা করতেছে তো আত্মতা থেকে বাঁচার উপায়টা শরীর কি বলে এক নম্বর বিষয় দুই নম্বর থাকবে আজকে আত্মতার বিষয় যে আত্মতা করলে কি কাফা দেওয়া লাগবে কেন তার এবার আরেকটা বিষয় হলো একটা বিষয় যে তার মধ্যে এক নম্বর হল যে আপনার যে হরতাল বা অঞ্চন করে তারা হরতাল অঞ্চন করে তো এরা তো জানে যে মিছিলি বদলি মাইলি অনেক সমরিয়েও যাবে এখন তো রিক্স বিশাল রিক্স যে কোনো সময় এরা পারে তো এই বিষয়টা বিধানটাকে হরতাল বা অঞ্চনের বিষয়ে এরপর হলো কোন মেয়ে জানতেছে যে আমি যদি নিজেকে সুসাইড না করি তা আমার সে রেপ করবে খারাপ কাজ তো এদের ক্ষেত্রে আত্মহত্যা বিধানটাকে এরপরে আছে বোমা আমলা যে এটা যেটা বলা হয়েছে এটা দরিদ্র আলোচনা ঠিক আছে ওটা শুরু করতেছি প্রথম বিষয় হল এটা খুব সহকারে মনে রাখা যে আত্মতা আসলে মানুষ একটা বিজ্ঞানীরা বারবার বসে ডাক্তার বার সাইকোলজিক্যাল বিষয় মানসিক রোগ তো আমরা মানসিক রোগ বলি আমরা বলি এটা ইমানের বড় রোগ তার কারণ যখন কোনো ব্যক্তি বিশ্বাস করতে পারে না যে আসলে আমার জিন্দগিতে আলাদা আলাদা ভাগ্যই ভাগ্যভাবে লিখে রাখছে এটা হওয়ার ছিল সে মনে করেন কোনো ব্যক্তির এরকম হয়ে গেল তার স্ত্রী ইন্তেকার করছে কোনো ব্যক্তির স্ত্রী ইন্তকার করছে সে আমার বউ মনে গেছে আমি আর আমিও মরে যাব ও ওরা ছাড়া বাঁচবো কী ও তো সব তো এইটা সে জানেই না যে আমি আজকে হোক আর কালকে হোক তো হবেই আমার স্ত্রী হোক বা আমার হোক মর্তি তো হবেই একদিন একদিন তো আল্লাহর ফয়সা যখন আসবে ওটাকে মেনে নেওয়া তাক দীরে পর দিনে একই যাদের থাকে তারা আত্মতা করতে পায়। না তাকদের পথে যারা এক থাকে তারা এখনই আত্মত্তা তাঁকদের পর যত এক কম থাকে ততই আত্মত্যা হবে আর তাক থাকলে আত্মহত্যা হবে না এখন আমাকে তো এখিন আমার বিশাল এমন এমন এক মানুষের তাক দিনের হয়ে যায় যেটা আসলে খুঁজে পাওয়া তা আসলে কি তাক দেড় পায়ে এ কিন কিনা এই জন্য এটাও জানা যে তাকদের পায়ে বলতে কী বোঝায় এটা একসম আলোচনায় পরে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের প্রত্যেক ক্ষেত্রে বিশ্বাস রাখা যে আমাকে চেষ্টা করতে হবে মেহনত করতে হবে এর যে কিছু না হয় যেটা আল্লাহর পক্ষতেই একবার আমেরিকা আমি আগে একদিন বলছি যে সমত যে আমেরিকায় এক লোকে গাড়ি নষ্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে গাড়ি ভেঙে গেছে আর এখন মুসলমানের মানে আমেরিকান এক লোকে যৌথ প্রজেক্ট প্রোজেক্টে গাড়িটা ছিল এখন যখন ভেঙে গেছে তো গাড়ি ভেঙে মুসলমান কী করা আছে আল্লাহর সম্পদ নিয়ে গেছে আমার তোর কিছু না এতে এমন আমি সব রেহে দিচ্ছে আমার সম্পদ আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে আমি তো এই কথা বললে এবার পাঁচ ছয় মাস পর দেখা খ্রিস্টানের সঙ্গে কয় দোষ গাড়িটা কি করে ভেঙে গেছে আমি পাইছি মানে কারণটা খুঁজে পাইছি তা খলি কছে ও ভাই গেছে তো কয়ে লাগবে কারণ খুঁজে যা গেছে গেছে বাদ দাও সব না তুমি এত স্বাভাবিক হইলে কি করে আমি পাঁচ মাস ধর রিসার্চ করছো ওই মাথা ঘা সব গাই অ্যাক্সিডেন্ট হলো কী করে কীভাবে আমি খুঁজে খুঁজে বেট করছি ইনফরমেশনও দিছি যে এই এই ড্রাইভারে গাফ এইভাবে করছে এইভাবে হয়েছে তো কে ভাই আমার আল্লাহর পায়ে আমরা চেষ্টা করছি আল্লাহর মাল ছিল চেষ্টা করতে পারবো না যা হয়ে গেছে হয়ে গেছে তুমি আল্লাহ সব মেনে নিছো তাই বলছে আমার তো যে আমার না এই যে আমার আমার স্ত্রী তো আমার না মানে এমন তো না যাই বিয়ে করছে বলে আমার সম্পদ হয়ে গেছে আমি যা খুশি দায়ী করতে পারবো ওর মৃত্যু হায়াত মোট সব আমাকে ওর রিজিক না আমার স্ত্রী তার সব আল্লাহর হাতে বাদ বাকি সে আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছে তো এখন ওনারা বিশ্বাস করতেন যে আল্লাহর সম্পদ এগুলো আমার না তো যখন মমিনের মধ্যে এখিন চলে আসে আমার কিছু না ও আমাকে তো আগে সপ্তাহে আলোচনা বাকি রয়ে তো ওইটা হবে না তা বার্তা কাপ পরে এক করে তো এখন তো ওনাদের এ থাকতো এটা যে আল্লাহ আমাদের সব কিছু করেন্লা আল্লাহ যা করছে ভালোজনই করছে এটা বিশ্বাস করেন এই জন্য ভাই প্রথমে এটা মনে আল্লাহ যা করতেছে একটা না জুলুম করেছে আমার পর জুলুম করে না কোনো দিনও করে জুলুম কারণ আল্লাহর মধ্যে কোনো আল্লাহর মধ্যে মানে শ্রীপাতনি নে আবার এই জন্য আঁকিয়ে ব্যাখ্যা দরকার বাদ দেখে আল্লাহ জুলুম করে না শস করে এক কথা জুলুম করে না তো এখন বিশাল এতটুকু ভাই যে আমরা মনে করতেছি আল্লাহ এটা কেন করলো তো আল্লাহ তো ইনসাফ করছে অবশ্যই কোনো কোনা কোনো কিছু শিলো বিদায় এরকম ফয়সলা আসে হয় আমার অন্যায় হয়েছে নতুবা হয়তো কোনো আমার এইরকম ছিলো বা আমার মেহেতে টুটিয়ে আসে হয়তো আমার কোনো কারণে এই জিনিসটা ঘটছে তো আল্লাহ যেটা করছে সেটা সাথেই করছে তো এই প্রথমে এই মিরাজ রাখা যে আল্লাহ জুলুম পায় আল্লাহ করছে যেটা করছে সেটা সাথেই করছে এবং এটা আল্লাহর ফয়সলা কোনও একমতায় খালি না এবং না ইনসাফের সাথে করছে তো এই কেন্দৃভাবে যদি কারো মনে থেকে যায় তো সে করতে পারে না তবুও একটা ঘটনা বলতে হয় যে সাহাবাদ একটা ঘটনা সে তুফালিব না আমার দাউসির আনু উনি যখন মোদিনে আসছেন ওনার সাথে হিজ্জত করে এক ব্যক্তি আসছিলেন ওনার সাথেই তো ওই ব্যক্তিটা মানে ই সে করে আসছিল মোদিনাতে কিন্তু উনি একবার আঘাত আঘাত খেলে একটা বিষয় মনে যে মানুষ কিন্তু যতই ইমানদার হোক কেন মাঝে মাঝে কিন্তু সবাই কিন্তু ধারণ ক্ষমতা না মনে করেন সে আমিও ইমানদার আর ইমানদার কিন্তু আমার দুইজনের শারীরিক অবস্থা মানসিক অবস্থা সবকিছু কিন্তু এক না দেখা যাবে একজন কিন্তু খুব বেশি মানে গরু জওয়া দিলেও খুশ হয় না পঁচিশ ছাব্বিশটা আমি এবার গরু জ্বারি প্রায় পঁয়ষট্টি গরু ছত্রিশটা গরিজ মানে একজন আমার সময় সে চোখ বন্ধ করে সে চোখ বন্ধ থাকে ধরি বাবা এই গরু রক্ত হার্টবিট তা সে গরু যে এইসব কিছু না কিন্তু তার হাট সেই আল্লাহর তো ঠিক আছে হয়তো আমার মনে আমার সাথে আর বিশ্বাস বেশি আছে আল্লাহ প্রতি কিন্তু তার হাট দুর্বল তো যেই গরু জবাই দিয়ে আমার তো খুব ভালো লাগতেছে পর ইজি হয়ে গেছে তা ধরি না ঠিক করে ধরি আমি জবাই ধরি আমি জবাই দিচ্ছি যে রাখছে সেরে তুই মি ধরবাখান হুদুর তো আলাদি লেটু আমি মরিবারে তো ও করছে কি নিয়ে গড়ে তা যেই সবাই দিয়ে উরে বাবা কি রক্ত বেরোচ্ছে হার্ট তা আমি তখন বুঝতে চাই ইমান ইমানের সঙ্গে শারীরিক মানসিক এক ধরে ভিন্ন সবাই কিন্তু একে কেউ আমরা কালকে আলোচনা করতে করতে করতে করতে আমাকে দেখলাম কালকে হিসাব করে ঘন্টা আলোচনা করছে একটা না মানে ছয় ঘন্টা কথা বলছি কালকে অলোয় মানে মাঝখানে তো পাঁচ দশ মিনিট গেছে কখনও কিন্তু পুরো টানা ছয় ঘন্টা আগে কথা হয়েছে আলোচনা বিভিন্ন সময় রাত বাড়ি গেছে মানে দিকে গেছে বাড়ি তা চিন্তা করলাম অনেকে আছে যে পাঁচ মিনিট মিনিট মাথা ঘটিয়ে যায় পড়ে যায় বিশ না আর সময় না বিশেষ উঠতেই পারেন অনেকে আছে তো এরকম কিছু লোক খুব দুর্বল আর কিছু লোক তার ইমান দুর্বল তা কিন্তু না অনেকভাবে তোর ইমান দুর্বল এই সমস্ত বিশ্বাস শুয়ে তুই দুর্বল না ইমান সবল হইতে পারে কিন্তু বাদ দেখে অনেক সময় এরকম মানুষের সবাই থাকে না তো জন্য ওই যে খুব মানসিকভাবে দুর্বল ইমানসব টাটকা মানসিকভাবে খুব শারীরভাবে দুর্বল হয়ে গেছে তো উনি কি উনি যখন ব্যথা পাইছেন ব্যথা পাওয়ার পর হাতে যে নস যে রগগুলো এইটা ফেলছে কেটে ফেলে ওইভাবে রক্ত পড়তে পড়তে পড়তে পড়তে পাল রক্ত মারা গেছে মানে মারা পরে ওনাকে তোফালিম না আমের রাত উনি স্বপ্ন দেখছেন যে হালাত আর আমাকে স্বপ্ন তো অবিশ্বাস কারণ স্বপ্ন বলতে সব অবিশ্বাস এটা ঠিক না আবার স্বপ্ন বলতে অবিশ্বাস এই এই টেন্ডেন্সিটা যদি পীর ফকির স্বপ্ন এটা বিষয়ে ইস্কাল হতে পারে কিন্তু সাধারণত সব স্বপ্নকে অস্বীকার করে দেওয়া এটা কিন্তু খুব বাজে এই যে স্বপ্ন আলোচনা আমরা যে স্বপ্ন কেন হয় রুবের সঙ্গে পরে বিষয় তা মোটামুটি উনি দেখলেন নাকে যে ওনাকে উনি জানতে কিন্তু ওনার এই হাতের এই জায়গাটা হাতের এই জায়গাটা শুধু মানে আটকাম তো ওনাকে বলছে যে এই জায়গাটা কি হয়েছে তা বলছে এই জায়গাটা তো আল্লাহ তালা আমাকে জান্নাতের মধ্যে এটা আজ এটা ই হয়েছে মাফ করে এই আজ পথ আর কি এটা একটা হচ্ছে মানে এটা জান্নাতের ই হয়নি তা হয়ে তখন উস্মান দোয়া মানে আপনি ওকে এই আজাবটা মাফ করে দেন মানে হাতের আজাবটা যদি করে আসছে তো মাফ করে দেন তো এইখান থেকে সাল্লাহ বলতেছেন যে মানুষই এমন না যে মানুষ যাহার নেমে সব জ্বলতে এমন না কোন কোনো ব্যক্তি এমন আছে যে কোন অন্য কোনো পাপ নেই কিন্তু এমন পাপ করছে যেটা শুধু হাতের কারণ শুধু হাতের পাপ তো শুধু জ্বলবে মানে পুরো হাত মানে এক জাহান যাওয়া মানে যে পুরো বডি জ্বলার এমন কিন্তু না যেমন আবুল্লাহ আবু কথা আমরা পড়ছে যে শুধু থাকবে তার পুরো শরীরে আজাহানা থাকবে এরকম না তা আমরা এটা বলতেছি যে অনেক সময় এমন হয় যে আমার শুধু এই হাতে আমি এমনটা পাপ করছি হয়তো হস্তমেথনকে নিয়মিত তো দেখা যায় তারা কি কী হয়েছে তাকে হাতের পর তার আসছে এখন তার হস্তমেথন কিন্তু পুরো শরীরের পর আজাব দেবে না আল্লাহ তলা তো ওইটার চলবে কিন্তু ওইটার পেন কিন্তু পুরো শরীরে অনুভব করবে কিন্তু তার মানে এটা না যে হাতে পাপ করছে পুরো শরীরে ঝাহান্ন দিত এরকম আল্লাহ ইনসাপ আল্লাহ তালা ইনসাপ যে অঙ্গ করছে একটা কবিরাগনা থেকে পাঠের জন্য কবিরাঙ্গনা করছে ওই পাঠটা সে ধরা খেয়ে যাবে ওই পাঠে না আজাব পাবে অন্য পাঠে ধরা খাবে না সে তো এই ভাই প্রত্যেকটা কবির অঙ্গনাথে বাঁচা খুবই খুবই জরুরি নতুবা অনেকটা বাইসে গেছি এইগুলোখানে ধরা যাবে দু একটা ধরা খেয়ে নিয়ে যাবে ওইটা শাস্তি বোগ না আবার যাতে পারতেছেন মানে ওই পাঠের অংশ থেকে রাজা ভোগ করে এবার যাইতে পারতেছে না তো এই যে ওনার মানসিক অবস্থা দুর্বল সুবিধা উনি এরা করে ফেলছেন তো এই এটা আত্মীয়তা থেকে বাঁচার প্রথম উপায় হইতেছে সর্বপ্রথম উপায় যে তাকদিনের পর পরিপূর্ণ একই রাখা খুবই বড় একিন রাখা আর দুই নাম্বার যে বিষয়টা সেটা দরকার একাকৃত্ব না রাখা কারণ আত্মীয়তা যখনই এই অ্যাটেম্পগুলো চলে আসে একা থাকা যাবে না সবসময় দিনই পরিবেশ কারণ দিনই পরিবেশে তার ইমান বাড়ে এই মানে নূর তৈরি হয় সাহস বেড়ে যায় আগ্রহ বেড়ে যায় এই কখন হতাশা কাজ করছে আমি পড়ালেখা হতাশা বিভিন্ন কাজ হতাশা সঙ্গে দিনদার আছে তাদের সাথে সৌগত চলে যায় তার দ্বারা হবে কি আপনার মানসিক শক্তি এবং বিভিন্ন শক্তি বৃদ্ধি পাবেন নতুবা একাকা হইলে এমনি দুর্বল মানসিক খুব মজার কথা লিখছে যে ইসে যে আলী হাসান আলি আলী উনি বই লিখছেন এই বিষয়ে সম্পর্ক মানুষের মঞ্জুরি উনি কথা লিখছে তা একজন বলছে আত্মতাকার এই যে সাহস লাগে ওইটু যে বাঁচাতে সেটা যদি করতো তো ও তো কাজ করতে পারতো মানে আত্মহত্যা করতে গেলে যেই সাহস লাগে যে করবই এই যে সাহসটা যে জীবিত হজরি কর্ত যে আমি জীবিত হবো তো তো এমনি কাজ করতে পার তো আত্মতার সাহস পাচ্ছে সাহস না তা একজন বলছে যে একজন আত্মত্যাঁ করতে যাচ্ছে একজন ধরছে হয় তুমি আত্মহত্যা করতে যে আমার এই মানে বলতেছ আপনার তো মানুষ বলতে বলার জন্য আমাকে একজন ধোকা আমি আনার বাঁচবো না আমি আত্মত্যা করে বাঁচতে পারবো না কচ্ছে মরে যাওয়ার একটা কারণ আছে বেশি কারণ আছে মরে যাওয়ার একটা কারণ পাওয়া গেছে একটা কারণ যেতে পাইছো যে দোকা খাইছো এক মোরে যেতে পারো কিন্তু এখনও কারণ আছে বেঁচে থাকার জন্য তাই নিরানব্বইটা কারণ আগে অ্যাপ্লাই করে দেখো যে এই কারণগুলো জন্য কি করা যায় একটা পাইছো সমস্যা এক মানে একটা এক একদিকটা হয়েছে এখন তো অনুদ্বল তো বন্ধ হয়নি একটা হওয়ার সঙ্গে যে আত্মহত্যা করছো এই এটা খুব মনে রাখা দরকার যে আত্মহত্যা করার জন্য যেই পরিমাণ সাহস দরকার বেঁচে থাকতে চেষ্টা করলো এই পরিমাণ অনেক কিছু করা যায় অনে কিছু করা যায় দ্বিতীয় বিশেষে কেবল একটা দরজা বন্ধ হয়েছে অর্থাৎ কেউ দোকান দিয়ে চলে গেছে তো একটা কারণ আছে এখন নিরানব্বইটা কারণ বেশি থাকার জন্য আছে সুতরাং আত্মহত্যা কোনো মানে হয় না দ্বিতীয় যে বিষয়টা আমরা বলতেছিলাম যে আত্মহত্যার এবার হরতালের বিষয়টা আসি যেটা সময় বেশি পাঁচজন ওই হরতাল এবং বিশেষ করে অনশন তো আমরা আগেই পড়ছি যে ইসলামের এই সমস্ত আন্দোলন ইসলাম সমর্থন করে না এইগুলো কোনো লাভও নেই প্রসেস আসপ পর্যন্ত অনশন করে হয়তো নেতা কোথাকে একটা খুশি করে একটু কিছুই করা গেছে যে আপনার একটু এই বিষয়টা দেখেন কিছু করা যায় কিনা কেউ নির্মূল কোন করা যায়নি তো অন্যায় থাকলে একটা শরীরের রোগ আছে মনে করেন খুব বড় তার ক্যান্সার হয়ে গেছে বা কোনো বিষয় ওষুধ খাতে নিয়ে তো ওষুধ খাই তুই বেঁচে থাক ও বল ও বলবে কি ভাই বেঁচে থাকলে লাভ নেই সুস্থ করো আগে মানে একটা আপনি শুধু বলতেন যে একটা লোক জেলে গেছে জেলে থাকে এখন যদি বলেন তুমি জেলে আসো একটা কাজ করো তোমার তখন কাঁচ কেম বাইরে নাই তোমার প্রথম গরুর মাংস মুড়িগোষ প্রথম জেলে সে তিনবার দিয়ে যাবো তুমি তিনবার জেলে খাবা ও কী কবে যে ঠিক আছে জেলে আমার রাখো তিনবার গরু মুরগোষ খাই আমি ভিতরে যাই ওখানে ডাল ভাত খাবো বাইরে যাই দরকার পানি ভাত খাবো তাও আমার এই ভিতরে আমি না এই আর অশান্তি জগৎ তা মানুষে যা যেখানে অশান্তি তৈরি অশান্তিকে দূর করতে আগে তো এই যে এই ধর্মঘট এইগুলো কোনো ইসলামের নিয়ম না এই জন্য থানমির আপনারা এবং বিশেষ করে আরব শায়ক নাম আছে আল বাজমুল উনি বৌধ আলেম অনেক বড়ো আলেম আরবের তো উনি বলতেছেন যদি কোনো ব্যক্তি অনশন বা আত্মহত্যা করতে যেয়ে মারা যায় তো এই ব্যক্তি আত্মহত্যা কোন হবে অনশন বা হরতাল করতে যে অনশন বা হরতাল করতে যে মারা যায় তা এই ব্যক্তি আত্মত্যাগণী নিশ্চিত জানে যে আমি অনশন করি মারা যাব না খেয়ে খেয়ে ইচ্ছাকৃত হবে মারা ভালো তো বলছে যে এই খুদা এমন পর্যায়ে পৌঁছে যায় কিছু পাচ্ছো না তো হারাম খাবার পাইলো খেয়ে জীবনকে রক্ষা করো তো ওই ব্যক্তি তবে অনশন করে এইগুলো করতেছে বা হরতাল করছে তো এই ব্যক্তি যদি মারা যায় এই ব্যক্তি যদি জানে যে আমি এগুলো করলে মারা যাব শেষ পর্যায়ে তো এই ব্যক্তি আত্মতা গুণাকারী হবে এই অনশন হরতাল ইসলামী এটা যায়স কোনোভাবেই না এটা গণতন্ত্র প্রসেস এটা ইসলামিক কোনো প্রসেস না এইজন্য জন্য এটা করা যাবে দুই নম্বর বিষয় যেটা বলা হয়েছিল যে কোন মেয়ে যদি এটা জানতে পারে যে আমি যদি আত্মহত্যা না করি আমি যদি আত্মহত্যা না করি তা আমাকে রেপ করবে বা আমাকে ক্ষতি করে ফেলবে এখন তো এই সময় চেয়ে করবে কিনা তো সরিয়ে একটা বিষয় কি যে এটা অবশ্যই খুব জখন্য একটা অপরাধ খুবই জখন্য অপরাধ যে একজনের শালীয়তাহীন নষ্ট করে ফেলা একজনের সতীর্থ নষ্ট করে ফেলা কিন্তু নষ্ট হয়ে গেলে অবশ্যই তাকে অনেক বড় ক্ষতি হয়ে গেছে তার সমাজে কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে গেছে যেমন বলা হয় না যে কারো যদি স্ত্রী মরে যায় তার একজন বিয়ে করতে গেলে কেমন মনে সবাই এই বউ মরে গেল করে বিয়ে করবে আবার করবে মানে এমন একটা অবস্থা যে চারে ব্যাপার না কিন্তু হালাল পদ্মে সে হালাল পর্দে আসলেই তার ঝামেলা যত হালাল আসবে সমাজ কেমন করেছে যে তিন পাঁচশোটা গার্লফ্রেন্ড আমার ছয়টা সাতটা গার্লফ্রেন্ড কোনো ব্যাপার না কিন্তু তোমার বউ হবে দুইটা না এই তো তুমি তো অন্যায় কাজ ফেলতেছো তো এই যে বিষয়গুলো এটা সমাজ তৈরি ইসলাম তৈরি করে নি তো এই জন্য একটা মেয়ে যদি রেবের শিকার হয়ে যায় তো ইসলামের তাকে অবমূল্যায়নকে তাকে সমাজতে বয়কাট করে দেনি বলছে ইসলাম তার স সর্বত্র দয়া প্রদর্শন করছে সর্বত্র তাকে সুব্যবস্থা করছে তার জন্য তার সমস্ত সম্মানকে ফিরে রাখা তার সমস্ত কাজকে ইসলামের সুযোগ দিয়ে দিচ্ছে কেন আজকে আমাদের সমাজ কী করছে যে ও ওই কাজ করছে ও আরে লাভ কি মরিয়া খালি খালি ও বেশি দিয়ে লাভ কি এরকম একটা অবস্থা হয়ে গেছে অথচ এ আল্লাহর বান্দা ছিল এ তো অন্য কাছে জড়িত হইতে চায়নি প্রতিভয় ব্যক্তি একে নষ্ট করে ফেলছে তা আমাদের উচিত ছিল একে সাহায্য করা এর পাশে দাঁড়ানো হিম্মত দেওয়া যায় আল্লাহ আরে আল্লাহর বান্দা তোমার তো কিছুই হয়নি তুমি কিছু ভয়ই কেন আল্লাহ তো দেখছেন তোমার সঙ্গে ইনসাফ ভয় পাও কেন তুমি কি আল্লাহর ইনসাফকে গেছো তুমি তো মনে করতেছো যে আমার দুনিয়ার লোক তো দুনিয়া আর নাই তুমি আল্লাহ কে বলেছো আল্লাহ তো ইনসাফ হলা তোমার অন্যায় হয়েছে অবশ্যই অবশ্যই আল্লাহ ইনসাপ করবে তো সে মনে করে যে আমার সঙ্গে যে তুই হয়ে গেছে আর কেউ ইনসাফ নেই তো আমার একমাত্র বাঁচার উপায় হচ্ছে আত্মহত্যা করা অথচ আল্লাহ তালা তো তাকে সম্মানের জিন্দগি দেওয়া আদা করছে যে তাকে আল্লা সে যদি মানে হকের পথ থাকে আল্লাহ তাকে হেপথ করবে এখন তো আমার সমস্যা একটা বিষয় না বলে হচ্ছে না সেটা হলো যে আগে লিভ করে সালেমে আগে পড়ালেখার আগে প্রত্যেকতে যে বাচ্চার হয়ে যাবে হবে তখন ছেলে কাজ যে আমি আর বিয়ে যদি না তোমার বাচ্চা নিয়ে আসতে কাটতা না কাটত তোমাকে আমি আর বিয়ে করবো না তখন সে বলে যে আমার সুইসাইড করা আমার সঙ্গে কি করছে রেপ করছে এখন আমার তোমার মি টু শুন হ্যাঁ টু মি যে কার সঙ্গে কি হয়েছে না হয়েছে সব আগে রেপ করে দিচ্ছে রেপ করছে তো লজার বিষয় এগুলো বলতেও তো লজ লাগার কথা কিন্তু একটু খুশি গল্প দেখতে বুঝছে আমার সঙ্গে কী হয়েছে এই হয়েছে ওই হয়েছে কী একটা মজার বিষয় কী সুন্দর কাজে হয়ে গেছে এই সমস্ত তো এইগুলো খুব দুঃখের বিষয় আফসোসের বিষয় ছিল যে এইগুলো অন্যায়কে ঘৃণা করা অন্যায়কে মিটানোর চেষ্টা না করে অন্যায়কে বাহা দেওয়ার চেষ্টা হচ্ছে অন্যায়কে স্বাগতম জানা হচ্ছে এটা ইসলাম পোষণের জন্য এই ব্যক্তি যদি এরকম আত্মতা করতে চায় তো এই জন্য ইসলাম এটাকে আত্মত্যা করার কোনোভাবে সুযোগ দেই দেয়নি একে এই আত্মতা করতে পারবে না মানুষ একে কী করবে আল্লাহ ইনসাফে বিশ্বাস রাখবে এবং সে চেষ্টা করবে আল্লাহ তারা কাউকে আসবেন দুনিয়াতে এরকম হয়নি যে ব্যক্তি ঠিক আছে আর এই সমস্ত কারণে তার একদম সব শেষ মারছে সেই হয়েছে বাচ্চা হয়েছে মগত দুনিয়াতে তো আল্লাহ তাহলে তো জুলু করে নি কারোর কিন্তু যেই জুলুম করছে তার অবস্থা অবশ্যই হ্যাঁ সেটা প্রশ্ন সুযোগ একটা বিষয় যে এটা বলে আমরা দেশের আত্মীয় সময় আসছে এটা বলে শেষ মাগ বিপা আবার সময় অল্প সময় এখন ওই যে আত্মঘাতিক বিষয়টা দলীয় দলের শোকের না করলে সমস্যা আছে কিন্তু আর ওই সময় একটু নিরিবিলি বলবানি লাস্ট একটা বিষয় সেটা হচ্ছে বাপ এবং মা উভয় এইডস হয়েছে এটা আমাকে চাইনার এক ভাই উনি কেমিক্যাল এই সে গবেষণায় আসে উনি একটা আমার প্রশ্ন করছেন তা আমি এই প্রশ্নে লিখে রাখতাম তাহলে আপনাকে যদি বলার জন্য বাপ এবং মা উভয়ের মধ্যে এইডস রোগ আছে এইডস এখন এইডস রোগ থাকলে এখন এরা সাধারণত এদের থেকে যে ছেলেমেগুলো হয় এই ছেলেমেগুলো এইডস হয় আর এদের পরে যারা বিয়ে করবে বা এদের সঙ্গে যারাই মেশবে তাদেরও এইডস হবে এরকম এইডস এমনটা রোগ যে মানে এর পুরোজন প্রোজনের হবেই হবে হতি হবে এটা দিতেই হবে এখন চীন যদি আবিষ্কার করছে যে ওদের মধ্যে এটা একটা আর কি আবিষ্কার করছে যে এটা দিয়ে ওই অঙ্গটা অর্গ্যানটা যদি এই দেওয়া হয় কে যদি হরমোনটা নষ্ট করে দেওয়া হয় কী একটা হরমোন আসছে নষ্ট দিলে তাহলে আর এই জিনিসটা হবে না মানে বাপমা ফন্দ সীমাবদ্ধ ছেলেদের মধ্যে আর ডকবে না এটা চিন্তা আবিষ্কার করছে আর কি উনি বলল উনি তো ল্যাবে থাকেন ল্যাবে আমাকে বলতেছিল ওই দিন করে তো এখন যদি কোনো ব্যক্তি এমন হয় যে এরকম বাপ এবং মা উভয়ের মধ্যে এই হয়ে গেছে তারকে মরে যাবে নাকি যে আমরা এইট হয়ে গেছে আমরা মরে ওয়ে লাভ কি খালি খালি মরে যায় তো এটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এই হয়ে যায় তাহলে তার আত্মতা করবে না ইনসার তারা এখন তো গেছে তো করবে কান্নাকাটি করবে আত্মতার দিকে যাবে না তবে তাদের ছেলেমেয়ের মধ্যে যদি ভয় থাকে যে আমার ছেলেমেয়ে এগুলো এই আসলে তাদের মধ্যে অবশ্য অবশ্যই এই হয়ে যাবে হ্যাঁ এবং পেটে এসেই গেছে পেটে এসে চিন্তা যে এখন কি এখন কি দেবো এ পেটে দেশে গেলে ফেরাই দেওয়া যায় হবে না তবে বাদ বাকি তাদের ট্রিটমেন্টে আক্রমণ তাদেরকে নিষেধ করা হয়েছে তারা বাচ্চা না আনে কারণ এই যদি বাচ্চা নেই তো একে পরবর্তীতে এর দ্বারা ক্ষতি হবে সংক্রামশ হবে এই নিষেধ করা তবে পেটে এসে গেলে তাকে আর করে যাবার নিজের আত্মহত্যা করবে না তো ইনশাআল্লাহ আমরা এরপরে আমাদের ওই আলোচনা শুরু ঠিক আছে এখন আলোচনা শুরু সেটা হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম যে আত্মহত্যার বিষয়ে কনসেপ্টটা কি ইসলামে মোটামুটি কম বেশি তাই না এখন ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয় বারবার এসে দাঁড়ায় সেটা হচ্ছে মামলা বিষয়টা যে এটা কি ইসলাম সমর্থন করে কী করে না তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা এমন না যে আমার ইচ্ছা আমি করলাম জান্নাত পেয়ে গেলাম না বিষয়টার ক্ষেত্রে হলো আমাদের সমস্ত বক্তব্য কোন দলিল থাকার পরেই করা যেতে পারে এখন এই জন্য প্রথমে বিস্তার আলোচনা শুরু একটা বিষয় ভালো করে এই ঘটনাটা আগে লক্ষ্য করা এই ঘটনাটির দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই বলা হয়েছে যে ওই ব্যক্তি যখন বাচ্চা তাকে হত্যা না কোনোভাবে ও তাকে আত্মত্যাঘাতিক কাকে বলে এটাকে বুঝেনি সাধারণত আমরা মনে করি যে আত্মঘাতিক মানে বোমা হামলা এটি অর্থাৎ ঠিক না এই কথা মোটেই ঠিক না এটাকে যত নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে যা আত্মঘাতিক বলতে সাধারণত বলা হয় বোম দিয়ে নিজেকে পেশা নিয়ে হামলা করা কিন্তু ইসলাম এটাকে এইভাবে আত্মত আত্মঘাতিক বলতে এটা বলতে নয় যে কোনোভাবে নিজেকে মানে ঝুঁকির সম্মুখীন করে হত্যা করবে এখানে সে সে জানে যে এখানে বিশজন শত্রু আছে সে দৌড় দিয়ে যদি ওদেরকে হত্যা করতে যেয়ে মারে তরল দিয়ে করতে যায় তো ও আত্মত আত্মঘাত্মিক নিজেকে নিজে হামলার মধ্যে ফেলায় দিয়ে নিজেকে নিজে শেষ করে কথা বুঝে না তো আত্মঘাতিক বলতে আমাকে মাথায় আমরা চলে আসে যে বোম করতে হবে যারা করে এটা আত্মঘাতী এটা ঠিক না কোনো আত্মঘাতিক বলতে যে কোনো সুন্দরবাহিনীর ক্যাম্পাসে বা কোনো কিছু ঢুকে যেয়ে একদম পুরো হামলা করে সে জানে যায় বাঁচবো না সে নিশ্চিত একসঙ্গে শিখে থাকে যে এটা বাঁচার কোনো সুযোগ নাই যেমন সময় দেখা যায় ভারতে বর্ডারে যে কাশ্মীরে দেখা যায় বিশেষ করে মুসলমানরা মানে পাকিস্তানিরা ওই ভারতের একদম পুরো মধ্যে ঢুকে যায় ঘাটির মধ্যে ঢুকে যে হামলা করে তো ঘাটির মধ্যে হামলা করা এখন ম্যাক্সিমাম থাকে যে বাঁচবো না ম্যাক্সিমাম নিশ্চয় থাকে যে বাঁচব না তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে আত্মঘাতিক বিষয়টাকে মাথায় রাখতে হবে আত্মঘাতিক বলতে শান্ত শরীতে বোঝানো হয় যে নিজে যান এমন ঝুঁকির মধ্যে ফেলাচ্ছে যে নিশ্চিত থাকে যে সে আর বাঁচবে না এর নিশ্চিত থাকে এ কিন হয়ে গেলে এখন কথা হচ্ছে যে এই রকম ঘটনার কোনো নজির শরীরে আসে কিনা কেন ওলা আমাদের পক্ষ থেকে প্রথমে বলে নিই মোহাম্মদ বিন সহলে ওসাইম বিন রহমতুল্লাহ উনি বলবেন যে এটা কোনোভাবেই জায়জনি এটা হারাম হারাম হারাম কথা বোঝা যাচ্ছে না সোয়েল ওসামিন রহমান উনি বলবেন যে হারাম হারাম হারাম এবার মোহাম্মদ বিন শাহেক আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লা আলাই উনি স্পষ্ট বলবেন যে এটা হারাম হারাম হারাম বলবে স্পষ্ট বলে তুমি উনি সোহেল মুনাজ্জিদ উনিও বলবে এটা হারাম হারাম হারাম এবং কি আরও বিশ্বে সহ ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে মানে সাধারণত যারা মুজাহিদ মা বা এরকম তারা সবাই বলবে এটাকে হারাম বলবে এবং তারা দুইটা ঘটনা বলবে যে দুটো ঘটনা দিয়ে অনেকে দলিল দিই প্রথম ঘটনা আমরা যেটা পড়লাম যে যুবকের যে জাদুকার এ তো হামজাবে তো বুঝতে পারবে না এই ঘটনাটা যারা সেটা বুঝতে শুরু দে ঘটনার মধ্যে দেখলাম যে ওই যুবকটা নিজ নিজে আত্মঘাতীকে সামলায় দিচ্ছে যে তুমি আমাকে মেরে দাও আমাকে মেরে ফেললে তুমি এই করে এই করলে তোমাকে মেরিয়ে ফেলতে পারবা সে নিজেকে নিজ বলে দিচ্ছে যে আমাকে মারার কৌশলকে বলে দিচ্ছে তো এইখান থেকে প্রমাণ পেশ করে থাকেন সাধারণত তো ওনারা বলবেন যে এই প্রমাণ দেয়া ঠিক না কেন ঠিক না ওনারা বলবেন যে এ তো নিজেই আটকে গেছে এ এমন না যে এই নিজে সত্য কাছে আসে বা সত্য বাইন ধরতে পায়নি ও নিজেই ঢুকে হামলা করছে এরকম তো না বঞ্চ তো আটকে গেছেই আটকে গেছে আটকে গেলে ও শুধু একটা পলিসি বলেছে যেন আমাকে মেরিয়ে ফেলবা তো এইভাবে আমাকে মেরিয়ে ফেলো তো ওনারা প্রথম যুক্তি দেবে যে এইভাবে এই যুক্তিতে বোঝা যায় যে এটা আত্মহত্যা বা আত্মহত্যা এটা বলা যায় না ওনারা দলিগুলোকে শুনি আমরা ঠিক আছে ওনা দুটো দলিকে হনন করবে এই একটা দলিল দ্বিতীয় দোলকে হনন করবে দ্বিতীয় দলি হলো আমরা আনাসবিন মালিক মতো নাম শুনছি ওনার ভাই ছিলেন বারাইবনে মালিক তো বাড়ায় মারা যখন উনি করছে এবার যুদ্ধে গেছেন যুদ্ধে গেলে তো ওই নামটা বীরে মাও নাম কি নামটা বলি এর নামটাকে মনে আসতেছেন এর মধ্যে সরে গেল তো উনি ওই যুদ্ধের সময় নিয়ম সত্য ঘাটি ওই পাশে ছিল এই ঘাটের দরজাকে আটকে রাখছিলো তা উনি কাজ করো তোমরা আমার সাইলিমা পাশে পাঠিয়ে দো দিলে আমি ওই দরজাকে জানাই যে সত্য উনি সবাই দাঁড়িয়ে দিচ্ছে আমি ওদেরকে তোমরা ঢুকে যাবা তো ওনারা জানতেন যে এটা উনি করলে উনি আত্মঘাতীকে সম্মুখীন হবেন বা মারা যাবেন উনি তারপর উনি করছেন তো এনারা বলতেছে কি যে না এটার সময় আছে জনি বেছে যাবেন এতে এমনি করছে যে ট্যাক্টি যদি আমাকে পাঠিয়ে দাও আমি মাইটের দরজা খুলে দেবো তোমার ঢুকে পড়বা উনি তো মানে দরজা খোলা পর্যন্ত নিশ্চয়ই তোমার আসে যে দরজা খুলতে পারবে তো সুতরাং এইটা আত্মঘাতিত বলা যাবে না কারণ দরজা খোলার সময় তো আসে এখানে তো দরজা খোলা পর্যন্ত তোমার সুযোগ উনি পাচ্ছে তার মানে উনি যদি মরে যাবেন সঙ্গে সঙ্গে এই কথাগুলো বুঝে আসে না এইটা হইতেছে যারা জায়েজ না বলে তাদের দলিল কথাটা কী ক্লিয়ার হয়েছে আমার এবার যারা জায়জ বলে হয় তাদের দলিলটা বুঝেই তারা প্রথম বলতেছে এই ঘটনাটা যেটা আপনার দেখলেন এই ঘটনার মতো এই ছেলেকে ছেলে যদি না বলতো তাহলে মারতে পারত ও যদি নাই বলতো যে আমাকে মারার ওয়েটা কী তো মারতে পারতো বসে সে কোনো দিনও না তো ওই তো বলে দিল যে আমাকে মারার পদ্ধতিটা কি তো বোঝা গেলো যে সরিয়াতের উপকারের সাথে এখন জিয়াদের দুটো বিষয় একটা সে জিয়াদ করতে করতে মরে যাওয়া আর সে একটা সে তরওয়াল নিয়ে আর একটা জিয়াদের কিছু কৌশল পরিবর্তন করে নিজেকে নিজে কে হলা যে হয়তো দেখা গেল যে আমি কিছু নিয়ে ঝাঁপ দিলাম বা কিছু নিয়ে মারলাম তলল নিয়ে আগালাম তো উভয়টাই তো জিহাদের অংশ জিহাদ মতো শুধু না যে বন্ধুখানে করতে করা হবে তরল নিয়ে যাবে না এরকম তো কোনো কথা না কথা হইল যে শত্রুর পক্ষে ক্ষতি হচ্ছে কোন বিষয় এইটাকে মাথায় রাখা যে এখন এই মুহুর্তে ক্ষতি করার লাইনটা কি আর কোনো সুযোগ আছে কিনা তো ওনারা প্রথমটা খনন করছে যে না আসলে এই স্ল্রেন নিজেই বলে দিয়েছে কেন ওই স্রেন না বলে করতে করতে পাঠান দিতে এটা বলতেছে যে উনি কি পাগল নাকি বারাইনে মালিক যে জানে না যে শত্রু ওপর ঝাঁপ দিলে বেশি যাবে একেবারে উনি জানে যে শত্রু মানুষের উপর দেওয়া মারতে ওনাকে শত্রুটা ঘিরে ফেলবে হামলা হবে গেট খোলা সুযোগ পাবে তো ও আশা ব্যক্ত করছে নিশ্চয়তা তো ওনার কোনোভাবেই ছিল না তো ওনার কীভাবে এটা বললো যেটা এবার এইটা তো ওনার প্রথম দলি কয়টা দোল পেশ করছে এবার ওনার দলের আরও কয়টা দল দিচ্ছে ওনারা বলতেছে ফের মেয়ে ফেরানের মেয়ের একটা বাদি চুল আছে তো ফেরানের মেয়ের একদম চুল আসতে একটা বাদি ছিল তা চুল আসতে একদিন পরে গেছে পড়ে গেলে উনি বলতেছে আল্লাহ তো বলে তা উনি বলছে যে আল্লাহটাকে বা আল্লাহকে তখন ফেরনের ওই মেয়ের বাদি উনি বলতেছে যে আল্লাহ হইতেছে আমার এবং তোমার রব তোমার আব্বারও রব কে আমার আব্বাবা তো তখন রব হইতে পারে তা কে তোমার আব্বার কি কোনো রব নেই রব তো উনি আমাদের তোমার আব্বা তো রব না ক আমি যে আব্বাররা কে দিই তোমায় বুঝতে কি অবস্থা হবে তা কছে জান তো অবস্থা খারাপ হবে তা বলো তারপর সে বলে দেব বলে বলো তা উনি বলে দেয় যে এরকম এই ঘটনা বলে দিই তারপরে বাদিকে ওর বাপ মেরিয়ে ফেলে মানে ফেরোন আর কি হত্যা করে ফেলে পরবর্তী যদি আমি আমি বাবার কোন রব আসতো হত্যা হয়ে ফেলে তো উনি বলতেছে যে এবার ওরা দলছে তাহলে এই মেয়েরা তো ডাইরেক্ট বরে ফেললো ডাইরেক্ট বলে ফেললো না যে আমি আমি আমাকে আমার তোমার আব্বাকে বলো যে ও তো জানে যে এই কথা বলো মানে আত্মহাতে ওকে তো হামলা করে মেয়ে ফেলবেই তা সুতরাং ও তো জেনে শুনে নিজেকে আত্মতা দিয়ে দিল তারপর থেকে কেন প্রশংসা করতেছে তো ওরা ওরাও উত্তর দিচ্ছে বিপক্ষে গুরুপত্তর যে এইটা তো পূর্ববর্তী শরীরের তো আমাকে শরীর ঠিক আছে কিন্তু এরা বলছে পূর্ববর্তী শরীরতে করে প্রশংসা তো আমাকে শরীয়ত করছে নাজেস তো বলেনি এ আট দলি খন হলো আটের দলই পক্ষে বিপের এবার আটের দলি হইতেছে যে এক সাব উনি বলতেছেন যে আমরা যখন ইসে যুদ্ধ করতেছিলাম মানে এই ইসের সঙ্গে সঙ্গে রোমের যুদ্ধ করলে প্রায় একশো জন বাহিনী ছিল মানে রোমে প্রায় একশো একটা বাহিনী ছিল এই যে যে রোমে যখন যুদ্ধ করতে গেছে তো রোমে একটা বড়ো একটা বাহিনী ছিল এক অনেক লম্বা বাহিনী একশো বাহিনী তো ওনারা বলতেছে আমরা যখন যুদ্ধ করতে যাচ্ছি তো বলতেছে যে ঢাল ছাড়া যুদ্ধ করে মানে আমাদের সবটাই পরা শৈলের প্রিয় শত পড়ে এখন আমাদেরকে প্রশ্ন করা বলছে আমরা যে এই ঢাল ছাড়া মানে প্রিয় আমলকে আল্লাহ কাছে তো বলতেছে যে ওই ব্যক্তি যখন তার ঢালকে খুলে ফেলে ডালকে খুলে ফেলে যখন সত্যুর সামনে চলে যায় যে নিজেকে হামলা করতে করতে মেরে ফেলে তো ওই ব্যক্তিকে দেখে আল্লাহ হেসে দেন খুশি হয়ে যান তো বলছে তখন বলে তো সিনেসাই তো আমার ডালকে বেহিনিস তখন সব বল যে সরে গিয়েছিল ওই সব খুলে ফেলছে আমার রাখবো না এগুলো খুলে ফেলি এবং ওনারা করছে আরেকজন সাবি উনি বলতেছে যে আমরা যুদ্ধের সময় করতেছে এই সময় যে কাপের আসতেছে তখন আমাকে একজন রসুল খান যে কেউ দেখে ঠেকাবে তখন এক দল বাহিনী তোর দিয়ে সরে গেলো ভিতরে একজন ধর্তা করতে করতে করতে মধ্যে যে উনি সই সত্য উনি জানতে নিশ্চিত না যাবেন তরলনে আক ই করতে করতে উনি সরিয়ে গেল তা বলছে এরপর তো এরকম উহুদের যুদ্ধ পাওয়া যায় যে যখন কাফের ওষুধ ঘিরে ফেললেন তখন বললেন না যে কে আসো আমাকে বাঁচাব তখন তো কেউ সাহেব বুক পেতে যে আমরা বাঁচাবো তখন তল হারাত বুকে আঘাত লাগছে অনেক আবতলার বিভিন্ন অনেক করছে তো উনি বলতে সরিয়াতে দেখা যায় আত্মঘাতীকে এই বিষয়টা বহু কনসেপ্ট প্রমাণিত বহু কনসেপ্টরা প্রমাণিত আর যুদ্ধের কৌশলের মধ্যে পূর্ববর্তী মহা এই পূর্ববর্তী যা ফকি বই লিখছে মোহাম্মদ সাহিবান ওনার যা বই লিখছেন কী শেয়ার কবি ওর বারবার প্রমাণ করছে এই বিষয়গুলো যে যুদ্ধের ক্ষেত্রে যদি এমন হয় যে সত্য বাণিনী সামনে এসে গেছে এখন একজন দুজন ঝাঁপাই পড়লে এরা সরে যেতে পারবে আর এরা পিছন থেকে একটা রিক্স নিয়ে ই করতে পারবে তখন তো ওনারা জাহেজ বলছে যে হ্যাঁ ওরা চলে যাবে আগে ঘটনা পুরো ভরা আছে যে দুই তিনজন দিয়ে তারা কি করছে সেফ হয়ে গেছে তো ওনারা বলছে যে এটা সর্বসম্মতিকরণে জায়েজ কিন্তু শর্ত দেশে এবার যারা জায়োজ বলবে এবার উভয় পক্ষ শর্ত আসবে ওনারা বলবে যে এরকম না যখন তখন খুশি একটা দিলাম এরা জায়েজ হবে না শর্ত দেশে এবার এবার উনি বলতেছে যে এই বিষয়ে সাইক আল বানী রহমতুল আলালে আল বানী আল নাসিম উলওয়ান এবং বিশেষ করে ওসাইম কথাও নিয়ে আমার কেমন লাগছে তো মোটামুটি ওনারা তারপর আলেজসা ফাহাদ নাসের আল ফাহাদ ওনারা একটা কথা উল্লেখ করেছে ওনারা বলতেছে এই জন্য শর্ত আছে। শর্ত কি এটা ব্যক্তিগত হইতে পারবে না যেহা চলতেছে কমন্ডার আছে আমির আছে আমিরে তত্ত্ববাদ হতে হবে কোনো ব্যক্তি এদি কি কিরকম না চার পাঁচজন মিটিং করে এটা দিলাম যা একটা বোম মে দিলাম আজকে হবে না মিটিং করে যে ইরামটা ওটা জানা বেলাতেছে দাঁড়া দেখতেছি তুই এটা বোমাই যাই দায় করবে বা পড়বে টিপ দেবে শেষ ইরাম তিন মিলে ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগ সমস্ত করা যাবে না মানে ব্যক্তিগত উদ্যোগের বিষয় না কিন্তু এমন না মানুষের আলাদা কিন্তু মানুষের জানে মাল অনেক দামি মানাইছেন একটা মাল কারণ একটা ব্যক্তি জান কিন্তু তার জিন্দি নির্ভর করে আপনি মনে করেন কিন্তু ও মরে গেলে আখে তো তার বিনামূল্য না আখে তোর মূল্য আছে তো এই জন্য না যে তুই মশলা করে বোমা দিলাম এটা যায় যাবে না তা ওনারাও বলছেন যে এটা শর্ত হইলো আমি থাকলে আমি যদি মশলার সিদ্ধান্ত দেই যে এই মুহুর্ত করতে পারা যাবে তাহলে এটা করা যাবে কোনো সমস্যা নাই এবং আরটা সত হচ্ছে যে শত্রুপক্ষের ব্যাপক ক্ষতি এমন না যে তুই একজনের বিনিময় একজন ও মরবো তুই ও মরবি দুইজন জয়দের ভিতরে মরে একজনের একজন না যদি এরকমের ব্যাপক একজনে তো এমনিও মারা যাচ্ছে তীর বোমা একজন তরল যুদ্ধ করা যাচ্ছে একজনের পেতে লাগে নাকি মানে একজনের মাত্রিকে বোম পেতে যা তিনজনে দুইজনের দুইজনের থেকে লাগে না যে লাগে আসছে দশ পনেরো জন আসছে যে ওটা ঠেলে পারবো না এতগুলো লোক আছে পাড়া যাবে না তাতে বোম বারে দিলি ওরাও মারলা আমিও মারলা এরকম হলেও হয় একজনের খালি গাড়ি রয়েছে ওরে মারা যেন বোমারে নিয়ে যাচ্ছে এই জায়গা বলছে ব্যাপক উপকারের সাথে যদি এমন কোনো ঘাটিতে হামলা করতে ঘাটি বড়টা ঘাটি আছে তো জানে যে ওইখানে ঘাটিতে গেলে সাধারণত ঘাটিতে হামলা এইভাবে করা যায় না মানে আপনি যদি চান যে বড়টা ঘাটে লোক বসে রয়েছে মানে ওখানে টহল আছে পাহাড়া দিচ্ছে আপনি হামলা করে আপনি পারবেন না দুর্বল যদি হন তখন কি করতো তখন কৌশল কাটা দেয় কে কৌশল কাঠে ওই সময় যে মানে যে একটা বোম্মার লক্ষ্য ওটা এটা যুদ্ধের দরকার হয় না এই যে বলতে বিধানগুলো আমরা কিন্তু আমার করতেই করছি না বা এটা মানে দেখাবার ওই শুরু করলাম যে ঠিক আছে চিন্তা ভাবনা নিয়ে একটা কিছু করা যায় কিনা এটা না এটা মশলা বলা আছে জাস্ট মশলাগুলো কারণ এটা অবশ্যই জানতেই হবে কারণ এটা আমাদের প্রশাসন যতই বলেন শরীরের মশলা তো আর প্রশাসন মানে না এটা আল্লাহর পক্ষ থেকে বিধান আমরা জানলাম কিন্তু বিধান কোথায় বাস্তব এটা বড়া ওলাম একটা নির্ধারণ করে দেবে এটা আমরা নিধারণ করবো না বাদ বাকি শুধু তো বসে অবশ্যই জানতে হবে তো এরপরে কি করছে ওই সময় উনি বলতে দ্বিতীয় আমার শর্ত হয়তো ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা থাকতে হবে মানে হয় যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এরকম একটা আশঙ্কা থাকলে তখনই কেবল করা যাবে একজনের বিনিময়ে একজন এটা কোনোভাবে জায়েজ না ওরা তরল দে বন্ধুদের করা যাবে এটা যার জন্য আবার বোম লাগে না খালি খালি বিষয় তো এরকম দুইটা শর্ত সাপেক্ষে ওনারা বিভিন্ন দলীয় আসছে আরও তো যারা না বলছে জায়েজ নেই তা আগে শুধু আবেগ আছে যে না এগুলো কেন করা দরকার এগুলো শত্রু করে শত্রু বোম বলে শত্রু পক্ষে করা শুরু করলো শত্রু করে একটা বলতো যে যতই ওকে হেভি যদি কিছু বলা হয় তো খুব ভয় পায় অনেক তরল তরল কিন্তু যদি বোমা ফোটাতে দেখা যায় খুব দুর্বল হয়ে পড়ে একেবারে তা আসলে যাদের আক্ষাত নেই তাদের তো দুর্বল হবে এমনি খুশি হয়ে যাবে তো কথা হলো যে অবশ্যই অবশ্যই আমাদের মাথায় এটা রাখতে হবে যে ফটোয়া কখনো এই সমস্ত ফতোয়া কখনও এমন না যে উনি দিতে তোমাদের এরকম না এই ফটোগুলো সাধারণত যারা ময়দানে আসে ময়দানের লোকরা সিদ্ধান্ত দেবে কেন ইমাম আবদুল ইহাম মুবার রহমতুল্লাহ এবং আহমাদ হাম্বাল বলছে যে তোমরা যুদ্ধের ময়দানের ফটোয়া কোনো দিন বাইরের কাছে জিজ্ঞেস করো না কখনও জিজ্ঞেস করেন তার কাছে তার কাছে মশলা চাবা কিন্তু যুদ্ধের পলিসি কী হবে তা তখন দেখেনি যুদ্ধ তো করেনি এখন আমাকে যদি ডিফেন্সে যে আমরা কীভাবে যুদ্ধ করছি পাকিস্তানের সঙ্গে আমি যে মশলা দিবানি আমি ওখানে সবর ধৈর্য সহকারে যাবেন আল্লাহ আল্লাহ করতে করতে পোস্টার মারে মারে করবেন হ্যাঁ ইল্লা পোস্টার এরকম এই সমস্ত কবা কত কিছু কবার কই ওরা এ কে যুদ্ধ হয় একে যুদ্ধ করতে যাচ্ছে না কি গাছ করতে যাচ্ছে এখানে স্বাভাবিক আমি তখন দেখিনি সব যা দেখিনি আমি মনে হয় যে গরু জবাই করার আগে আমার রক্ত চিন্তা রক্ত কীভাবে গায়ে লাগে কি হয় না হয় জবাই করতে ভালোই লাগে জবাই করছিস সুইটে সুই লাগতে পানি এটা অন্যরকম ফিলিং মানে তা মানে আরও যে এমন হয়ে গেছে অবস্থা যে যে জবাই দেওয়ার সময় যে ব্যক্তি আসে যে কষায় ওরা আর এবার কি জবাই দিয়ে চলে করে তুই জবাই যাইকে যায় না তো অনেক হয়ে যাবে এমন গরম হয়ে যাবে মানে আসলে তো রক্ত জবাই দিতে একটা ফিরে হা মানে হাস্যই যায় তখন ওদের জন্য মনে হয় তুই শো দেখতো আছে পারি না এত কথা কই যে সামটা ঠিক মতো কেটে যাবে একদম তুই হয় এটা হয়ে যাও অনেক সময় আসলে ওরা যখন কাজ করে ওদের পরিকল্পনা আমাদের পরীক্ষা মেলবে না আমাদের সাময়িক চিন্তাভাবনা আমাদের কিছু নেই কোনো এই বিষয়ে কোনো নলেজই নেই এই জন্য আপনি যতই ফটোয়া দেয় না কেন এটা কোন সম্ভব না তাদের অবস্থা বোঝা এই জন্য শেখ আব্দুল আজম রহমতুল্লা আল্লাহ তাকে জানতো আলাম আকাম দান করুক তো যখন বলছিলেন যে উনি খুব আদববান ছিলেন খুব বড়ো ছিলেন তো হজরত বারবার ওনাকে অনুরোধ করেছিলেন ওনাকে দেখে যে আমাদের কী অবস্থা আমাদের কেমন লোক দরকার কী দরকার না দেখে তো সে বুঝবে না ফটোয়া দিতে গেলে অবস্থা দিতে হয় কানে না আমরা একজন কলেজ ওনার বৌরে তারাক দিচ্ছে যেমন শেখে চাই না একবার এসে ফোন দিছে এরম তারাক দিয়ে তার এক এক ফোনে হবে এই তার ও ফোনে তালাক তালাক তিন তালাক দিয়ে জীবনে তো বিশাল একটা অবস্থা তো একটা বিষয় আসলে ঘটনা কি ঘটছে এ কইছে আরেকজন আমি তো হবে না যে ঘটাইছে তারে ফোন দেন তাকে বলেন তার কথা বলে কী হয়েছে কেন এই সমস্ত কি অ্যাটকে মারা জিনিস নাকি যে একদম সরিয়ে মশালা এইরকম যে ক্রিকেটে ব্যাট বল যে কয় রান করছে হয়তো ভুল সমস্যা কি রকম নাকি না এটা সরিয়ে মশাল প্রত্যেকটা মাসালা ভাই যেই যে বলতেছে কোন ব্যক্তির উপর না কোনো নেও ব্যক্তি আমাদের আইডল না কোন ব্যক্তি সেও যেরকম আমিও তেমন আমাকে যে কোনো বিষয়ে জানতে গেলে কোয়ার নেই যে ডকুমেন্ট লাগবে যে ভাই এই কথাটা উনি যে বলছেন এই কথা প্রমাণ দেন যে এই বলছে এই জন্য এই বিষয়টা মোহাম্মদ বিন সলে ওসাইমিন এবং বাজ ওসাইমিন সেব এটা করেন না আর বললাম একটু কেউ এর পক্ষ হতেন আব্দুল জাহিন সবের বিরুদ্ধে ছিলেন কিন্তু উনি যে এটা পরিস্থিতির শিকারে করা লাগছে কারণ এমনটা পরিস্থিতি হয়ে গেছিল ওই করা লাগছে কিন্তু তার পরবর্তী এমন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আর এই জন্য যখন এসে প্রথম এটা রাশিয়ায় করা প্রথম সর্বপ্রথম রাশিয়া হয়েছিল রাশিয়া একটা মেয়ে প্রথমে এই কাজটা করছিলো করলে তখন ওলামেকরা অনেক তো প্রশংসা করছিল যে খুব মার্শাল্লা এটা একটা মেয়ে কোরবানি করছে তো এখানে ফতোয়া লেখা হয়েছিল যে এটা জাহান নামে গেছে ও ছিল যেমন বোম বিরষ্ট হয়ে মরবে মানে ও আজাব হবে কেমন শুধু বোম মারবে বোম বারস হবে বোম বিরষ্ট হবে এবং আজাবেহ এটা হবে পরে ওলামেখা খুব কষ্ট পেয়েছিলেন যে এই সময় মুজাহিদে এত করুন অবস্থা সাহায্য করবে কি আর বদনাম করে তারপর ওনারা ফতোয়া লিখছেন এই বিষয়ে অনেক লম্বা ফতোয়া লিখছেন বই আছে বাংলাও পাওয়া যায় আমুল ফিদাইয়া বলা হয় তো আরবে ওলামা একরাম কেউ সমর্থন করে একজন ওলামা একরাম আরবে যারা আমি দেখিনি যারা সমর্থন করছে আমাদের দেশেও ওলামা একর সমর্থন করে না কিন্তু যারা মুজাহিদ তারা যে দলিলগুলো আনছে তার দলিগুলো আসলে রিয়াল কোন দলিলের মধ্যে কোনো ভেজাল আনে নিচু কথা আনছে দাবিমূলক মানে আমি এই দলিলের মধ্যে তিনটে চাইটটা দলিল হর উপযুক্ত মনে করছি একটা হচ্ছে ঘটনা দ্বিতীয় আছে বার ইবনে মালিকের ঘটনাটা এইটা তৃতীয় নম্বর ঘটনাছে রোমে যখন যুদ্ধ করার সময় যে একদম পুরো সৌন্দর্যবাহিনী সত্যবঙ্গলে চলে গেলো আর এটা ঘটনা এই কিছু কিছু ঘটনাগুলো আমি দেখছি যে এইগুলো দলিল উপযুক্ত রাখে আর যেগুলো বলছে এগুলো উপযুক্ত রাখে না কারণ সব কোনো না ভাবে খন্ডন করে যায় কোনো না কোনোভাবে এগুলো স্পষ্ট কোনো মন্তব্য না এগুলো ভিন্ন ভিন্ন মানে বললম শেরে যে যুদ্ধ করবে সে এরকম এত ফাজাইল পাবে তার বলল্লম যুদ্ধ মানে যে শরীরের বডিতে যেটা পড়ে ওইটা তার যুদ্ধ করে এত ফাজল পাবে তো ওইটাকে যে করতে তার জন্য তার জন্য হামলা করে মরে যেতে হবে এটা জাস্ট বড় কথা বলেছে যে সাহসের এটা সাহসের ইন্ডিকেটর পাওয়া যায় বিভিন্ন ব্যাখ্যা করা যায় সুতরাং ওইগুলোতে ব্যাখ্যা করা যায় না ওইগুলোকে ওইটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় ব্যাখ্যা নেওয়া যায় না এই জন্য বোমাটা নাজেজ বলা এটা ঠিক হবে না আর একটা বিষয় বলে রাখি এখানে আসছে লাতুল কবি আই দি কবি তা হালুকাতি তোমরা তোমরা হাতকে ধ্বংসের দিকে ফেলে দিও না তো এই আয়াত যখন নাজেস তো এক ব্যক্তি করছে কি ওনার নাম হইতে চলো আসলাম আবি ইমরান উনি বলতেছেন আর কি যে রোমের এক বিশাল বাহিনী ওনাকে মধ্যে ওনারা কি করছে এক অতীত সব রয়েছে তো এক ব্যক্তি দূরে ঢুকে গেছে ঢুকে গেলে একজন কাছে আরে করছে কি ঠিক করতেছে কি এই তো নিজের ধ্বংসে এমনি ফেলাচ্ছে তা তখন উনি বলতেছিল যে তো নিজের নিজে এরকম ধ্বংসের মধ্যে ফেলা যে এখন তো সত্যইনের মধ্যে গেছে সত্য মেরেই ফেলবে তখন আবু আয়ুব আনসারে রাজি আল্লাহ উনি বলতেছেন আরে তোমরা আয়াতে ভুল ব্যাখ্যা কেন করো কেন ভুল ব্যাখ্যা করতেছো এই আয়ত্ত আমাদের সামনে না কেন যখন সাহেব একটা মোদিনে মোদিনে আসছে আমরা তাদেরকে অনেক অর্থ সম্পদ দান করছি আমাদের স্ত্রীর পণ্য তাদেরকে দিছি বিভিন্ন ভাগ ভাগ করে বিভিন্ন কিছু দেওয়ার পরে একটা সময় আমাদের মনে আসছে যে আরে এরা তো আমাদের পর সব ভোগ বেলাশা করে নেছে অনেক কিছু নেছে আমাদের থেকে এখন তে এদের অবস্থা ভালো হয়ে গেছে এটা তখন ভালো চলে গেছে এখন আমার খালি খালি কেন এদের সঙ্গে দান এত ই করবো করব এটু মানুষ তো আসলে ফেরেশ সাবায় কেমন তো মানুষ না ফেরস না তো এরকম এদের জন্য এত কষ্ট করলাম এত কিছু করছি তো এরা এখন তো ভালো হয়ে গেছে তো এই সময় চিন্তা করে এদের দান আর করবো না ওরা আর আমরা করবো কারণ আল্লাহ তা বলছে লাহ দিয়ে কমি না তাহলে তোমার দিয়ে নিক্ষেপ করো না কেন তোমাদের দান তো কাছে সঞ্চিত তোমাদের প্রত্যেকটা আমল তো আল্লাহ দেখছেন তোমরা ভয় পাচ্ছে কেন তোমাদের এইগুলি একটা তো বিঠা দেবে না এবং তোমাদের বার্কা আল্লাহ তালাই দেবেন তো এই ব্যাখ্যা কিতাব লিখছেন ওই উনি বলতেছেন যে কোরআনের ব্যাখ্যা কথা সাব্দি তথ্য দিয়ে কোন যায় না এই জন্য কি সাবাদের সাহাবাদের লাগে এখন সকাল শোনা জিকির করো কোনো অসাব্বি হো বুকরা তো সকাল শোনা জিকির করো তো সাহবা বোঝেনি যে সকাল শোনা জিকির বলতে কী বোঝাইতেন বা কীভাবে করতে হবে তো এই আগে আমি কেন করবো যে সকাল শোনা জিকির করতে পারে কি যে অদ কুরিস আল্লাহর নাম জিকির করতাম না কি আল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে এইসব বুঝাইছে তো এইটা তো আমি বলতেছি কেন শরীয়তকে বলেনি আল্লাহ নবীকে এটা বলে শিখাই যে সাহাবাদের জিন্দগিতে আমল নাই যে সাহাবে আমল দেখেন এই জন্য বলছেন কোরআন তাপসির কখনো কোনো ব্যক্তি থেকে না নেওয়া সাহব থেকে শেখা যায় সাহাবে আমলটা কিবে শিখাইছেন কিবে করছেন নতুব কোরআনে প্রত্যেকটা আমল দেখা যাবে সামনে দেখা খুব সুন্দর স্পষ্ট দেখা যাবে যে আমার আল্লাহ তা মিজা আল্লাহ তাই এটা চাচ্ছে না কাছে চাননি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জন্য ফিদাই ফিদাই জিহাদ যেটা বলা হয়েছে আত্মঘাতিক হামলা এটা যায় শর্ত দুটা প্রথম শর্ত ব্যক্তিগত হইতে পারবে না আমির থাকতে হবে আমির না থাকলে কোনোভাবেই দুইজন তিনজন মিশ মশরা করে মেরে দেওয়া যাবে এরকম হবে না আমির থাকবে এক নাম্বার। দুই নাম্বার বলা হয়েছে যদি শত্রু বাইরে ব্যাপক ক্ষয় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে যে এটা করলে শত্রুতে ব্যাপক একটা দুর্বল হয়ে যাবে এবং বাস্তব কথা কিন্তু এটা যখন শুরু হয়েছিলো হওয়ার পরে কিন্তু আফগানে ওরা কিন্তু ভয় পেয়ে ওরা খুব ভয় পেত মানে আগে তো জনগণের সামনে ভাগ মকতন মামলা শুরু হলো এরপর দেখা গেল আর ভয় মেয়েদের আতঙ্কিত হয়ে পড়লো কখন কোথাতে এই রামতন যে মেয়েদের চলে যাচ্ছে আসতে মেয়েদের চলে আসছে তো ওর পরে খুব ভয় পাবো কারণ দূরে তো দেখলি বা ওয়েট হোল্ড মেশিন তার পাখে আসতে হবে এরকম মানে ওদের এত ভয় কারণ শত্রুদের মানসিকভাবে দুর্বল করা জরুরি মানে সত্যদেরকে শুধু শারীরিক না মানুষের ভাবে যে দেখলে যেন ভয় পায় আজকে মুসলমানও দেখলে সাহস ও আইসে সমস্যা নেই ফতো আজকে জায়গ করে কিন্তু এমন সব দেখলেই ভয় যে এর কাছে আর মানে এত যাওয়ার চাপা মারতিলাম কিন্তু ঠিক আছে এই বাতাসে ফতোদের সব বলে দেবেন স্পষ্ট জন্য ভাই আমাদের এসব মাথায় রাখা যে আমি আগেই বলছি যে সলে বাজ সানে বাজে কথা বলা কোনোভাবেই সাজা কারণ আমি আগে এক সপ্তাহে বলতেছি যে এরা কিন্তু কখনো এরকম না যে ওই একটা ফতোয়া দিয়ে ওসাই মিনেছে একটা বাজ হয়েছে পুরো জিন্দগি লক্ষ লক্ষ ইসলামে কাজ করার পরে ওনাকে এত বড় বড়ো আলেম বলা হয়েছে তা ওনাকে একটা দুটো ভুল হয়ে গেলেও তো এই জন্য ওনার পাত্র হইতে পায় না কারণ ওনার লক্ষ লক্ষ কুরবানি এত বড় পদে গেছেন আর আমি মনে করি কি একটা ফটো দিয়ে বাদশাহ হয়ে গেছে মানে এই ফতো পক্ষে চলে গেছে উনি এই বাজ হয়ে গেছে তা বাস কি এত ফতোয়া কিতাব বুঝে তো ফটো কিতার দেখে এত বড় ওনারা তো তো ছোট মোটো দেখা যাবে ওসাই ফটো খেতে যদি শুরু করে তো মসজিদ তো ভরে যাবে এই সব একদম কাতার কাঁটার পরে ভরে যাবে ওনার কিতাবগুলো যদি সাজানো হয় শুধু এক এক করে সব ভরে যাবে মানে এত গেছে এত জীবনে মানে বয়ান বক্তব্য যে একটা ব্যক্তি পুরো মসজিদ ভাড়ার কাজ করে গেছে আর আমার একটা একটা পিস্টাও লেখা যাবে না ওই অবদান নেই আমি গল্প দিচ্ছি বেশি বসে যে কী লেখছে করছে কি এক ভুল করে গেছে আরে ওনার পা ধুলো যোগ্যতা আমার আছে তো আমাদের মধ্যে আজমত কমে গেছিলো আমাদের এই ওনারা এই ফটোয়া অবশ্যই ভুল করছেন এই ফটোয়া শরীতে মাস্টারের সঙ্গে মেলে না কিন্তু বাদ ব্যাকে নিন্দা করা বাজায় কথা বলা এটা কখনই কোনো ব্যক্তির আলেমদের সম্মান কী তামি দেখছি ইবনে তারেখে আশাকিরের মধ্যে ইবনে আশাকিরতন উনি বলতেছেন তারিখে দামিষকে মধ্যে যে ইম্ন আল লোহাম আল উলামাই ইমাসমু মাতুন যে আলেমদের রক্ত এটা খুবই বিষাক্তজনক মান সাম্মা হা মারিদা যে গিরান নেবে সে অসুস্থ করবে ওমান আকালা হা মাতা আর যে এটা খাবে সে মারা যাবে তো আব্দুল মালিক শাহ আব্দুল্লা জাহাঙ্গীর সাহ রহমতুল্লাহ উনি বলতেন যে আরবে দুজন আলেম ছিলেন খুব উটে পয়সী তো এরা খুব হানাফি বিরুদ্ধে ছিলেন তা আবু হানিফার রহমতুল্লাহ তাকে অতহরা তো অবশ্যই উচ্চ ছিলেন সবাই স্বীকার করছে এরা করতে সারাদিন বসে বসে আবু হানিফার বদনাম করতো কি করছ ও করো তুম ও সারাদিন করতো বাজের কথা বলতো তো সায় আমি বলছে যে একজন বাইশ বছর একজন বছর করছে ক্যান্সারে ক্যান্সারে ইন্দেকাল করে দুইজনই পরপর বড় বড় আলেম চাইয়ের আলেম কিন্তু আলম যিনি ওলামারে যারা হকখানে আলেম বিশেষ করে বাজ ওসাইমিন ফাউজান এনারা অনেক বড় আলেম এবং অনেক বড় বিশেষ করে মোনাজিদিদ তো বহুত বড়ো আলেম দিনের জন্য যে কোরবানি উনি করে গেছে করতেছেন এখনও শাহেদিবরিন ইনাকে বদনাম করে আমাদের মুখে এটা সাজে না বা এটা আসলে ঠিক না কখনই ঠিক না আর বিশেষ করে এমন কথা বলে যা যেটা ওনাকে গোস্ত খার মতন হয়ে যায় গিবাদ হয়ে যায় এই গোস্ত হজম হয় না তো ভাই আমরা দিনের কাজ করতে আসছি দিনের মতনই চলবো আমাদের ব্যবহার দিনের মতন হবে কেউ আমাদের দেশে জলি জলো না জল কিন্তু কখনো খবরদার কোনো আলেমদের বদনাম না করা কোনোভাবেই আলেমদের সঙ্গে জ্ঞান না করা এরা অনেকে বলে এরা সৌদি দালাল এটা কখনোই ঠিক না এরা ভূত বলে পরিস্থিতি আমাদের দেশও আলেমের দেশে আলেমতো আমি উল্টো ওরা দিয়ে ফেলতেছে তো দিচ্ছে কিন্তু তাই হতে আমরা কই না যে এরা দালাল তো কেন আমরা বাজার কথা বলবো সবসময় কিন্তু ওনাদের যে কুর মানে ওনাদের একেবারে দেখলে অবাক হয়ে যায় এমন কোনো বিষয় জানতো না বলতে গেলে এই এমন কোনো বিষয় নিয়ে জানতো জন্য আমি বারবার বলতেছি ওনাদেরকে কত ওনাদের ফতো কিন্তু ভুল কিন্তু তাই বলে কখনো এটা বলা যাবে না উনি ভুল বলে উনি মুফতি হয়ে উনি এখনও এখনও পর্যন্ত মেনে নিতে হবে যে বাস আমাদের থেকে হাজার হাজার গুণ বড়ো মুক্তি এটা ওনাদের যারা পরিমাণ ওনাদের মানে মন সম্মান করা যাবে না কিন্তু ওনাদের মানা যাবে না আত্মঘাতিক অবশ্যই অহর অহর প্রমাণ আছে অনেক প্রমাণ আছে তো এই জন্য ওনাদের এই ফটো গ্রহণযোগ্য না তো ঠিক আছে